داري نور داريا نور هدايه اسري فيك الى الغايا اثل الايا والايا وبها يسمو ايمانك داريا نور هدايه اسري فيك الى الغايا اثل الايا والايا وبها يسمو ايمانك هذا لله من الشيطان الرجيم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 এটা আসলে বন্দর পক্ষ থেকে আল্লাহ কাছে একটি দশক যা আমাদেরকে আপনি সিরাত মুস্তাকিমের তৌফিক দান আর এই সিরাতে মুস্তাকিমের হলো পুরা পুরান পরিষ্কার হওয়া প্রয়োজন এর সব দিক হলো পথ মুস্তাকিম হলো সুদী সরল পথ সুদৃঢ় পথ সাবাম সিরাতে মুস্তিমের যে অর্থ করছেন বর্ণিত হয়েছে যেগুলো বর্ণিত আলী রাজি আল্লাহ বলেছেন যে সিরাতে মুস্তাকিম হলো কুরআনের কোরআন কি কুরআন কোরআনের স্পষ্ট রাস্তাটা কি कुरानाईुल्ली कुरान सबकि कुरने जो विषय कुरान पथे से पथ टाइ हलो कि धर्मत आदर्शा जेखने रात दिन चला समान सहज কারণ সেই পথের বিপরণের মোর নাই আবার কোন উচানে চাওয়া নেই যেখানে খানা খন্দক নাই এগুলো না মস্তৃণ আবার কোন মোর নাই আঁকা না আবার দুই ধারে দেয়াল দেয়া আছে। সেই পথটাই চলা যে কারোর জন্য এমন পথের উপর তোমাদেরকে আমি রেখে যাচ্ছি সেই পথটা কোরআন করিমের পথ কারণ কারিমের পথটাই সেই পথ দেখার মধ্যে আমরা যে যে অবস্থায় আসি কেন কোন একটা পথ মতের উপর চলতেছিত যে কোন একটা কাজ করতেছি সেই কাজ ব্যয় আমরা কোন একটা পদ্ধতিতে সম্পাদন করতেছি যে কোনো একটা অবস্থায় না এক এক জনের সময় এক এক ভাবে এক একজন এক এক চিন্তা চেতনা নিয়ে এক একজন এক এক ধরনের কাজ করবে মধ্যে নিজের সময় কি করতেছে ব্যয় করতেছে ব্যবহার করতেছে কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি স্পষ্ট অবস্থানে কে আছে যে আল্লাহ তালার কে বুঝে সেই পথে যে আছে সে সবচেয়ে অবস্থানে কোন বিষয়ে তোমাদের মধ্যে যদি মতানক্য হয় শুধু অভিমতের দিক দিয়ে মতানক্য বিষয়টা এমন না অবস্থানগত ভাবে মতানক্য আদর্শগত ভাবে কর্মক্ষেত্রে মতন এক একজন এক এক বিষয়ে সরায় আছে। এর মধ্যে সবার গন্তব্য কোন দিকে তে সব অনৈক্যটাকে সেরে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে তোমরা ফিরে আস আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান এই মুহূর্তে আমার উপর কি এই বিষয়টা জানা এর নাম হলো কি পুরানে করিম আল্লাহ হবুল আলমিন শিখাইছেন আমরা অনেকে শিখতেছি শিখাইতেছি এই শিখা শিখানো এটার দাবি কি এর দাবি হলো ولا تكنو ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون তোমরা যে আল্লাহর كلام শিখতেছো শেখাইতেছো এর দাবি হলো তোমরা কি হয়ে যাও রব্বানি হয়ে যাও কি হয়ে যাও রব্বানি হয়ে যাও কুরান শিখা শিখানো এটার দাবি হলো কি হয়ে যাওয়া রব্বানি হয়ে যাওয়া বলেছেন রব্বানি কে যে আল্লাহর দিনের উপর আমল রব রবের দিনের উপর রবের দিন জানে এবং সেই অনুপাতে আমল করে রবের দিন সম্পর্কে জ্ঞাত ব্যক্তি সে অনুযায়ী আমল করে হলো কি রব্বা রব্বানি পুরাণিকালীন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া এর টাকা যা হইলো এই রব্বানি হয়ে আর এই কোরআন এবং সেটা কিনা যেই আইলেম এর উৎস কি হবে না কোরআন কোরআন হবে না সেটা কিনা তাহলে সঠিক আলেমের সংজ্ঞা হলো কোরআন সেই তাকাজা যেটা এখন আমার প্রতি বিদ্যমান এই জিনিসটার নাম কথা হলো কোরআন শূন্য অনুযায়ী এখন আমার জন্য কি করণীয় এই বিষয়টার নাম হলো কি আর এটা হলো এটার উপর যদি কেহ আমল করে তাহলে সেই কোথায় আছে আমাদেরকে আপনি তৌফিক দেন কিসের এখন সংক্ষিপ্ত কথা হলো সিরাসে মুস্তিম কুরআনে এবং সেই পথটাকে কি বলা হয় আর বাস্তবে প্র্যাক্টিক্যাল এর উপর যারা চলছে তাদেরকে দেখে চলাটা সহজ কেহ যদি কোন পথের উপর চলে তাকে দেখে পিছনে পিছনে চলা সহজ না আসমান থেকে আল্লাহ করে মানুষ অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যেত কারণ একটা কথার মধ্যে বিভিন্ন ধরনের ব্যাখ্যা হতে পারে কিন্তু কোন কাজের মধ্যে কি হইতে পারে না কোনো কাজের মধ্যে हो जो का काज काज ना। रूप सामने अल्लाह पानी तक अमल कर मुस्तिम बोलार करीमे परल्लास তাদের রাস্তা যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন অনুগ্রহ করেছে যাদের রাস্তা তালাশ করা হয়েছে পুরানিকিমের অন্যের মধ্যে আল্লাপাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা হলেন এই চার শ্রেণী ওই শ্রেণী চার শ্রেণী যারা আল্লাহের দিন বুঝে কি করেছে আমল করেছে এই চার শ্রেণী এরপরে প্রতিষ্ঠিত করেছে বিশেষভাবে ইয়াহুদিন হলো বিভ্রান্ত तक के आश्रय चाहिए बुझे बुझे ना बुझ एक बुझेल से बुझे नाई से ख्रीटान बुझे नहीं, बुधे बुधे नहीं। तो हल ख्रीटानी ইতিহাস লম্বা সেই ইতিহাসের দিকে যাব না বাকি যারা মুনা রবকে আল্লাহ আল্লাহর দিন বুঝছে না সমাজের দিন বুঝছে রাষ্ট্রের দিন বুঝছে যুগের দিন বুঝছে কিসের দিন বুঝছে কোনো দাজ্জালের কোনো দিন বুঝছে কার আল্লাহ আল্লাহর দিন বুঝে রবের দিন বুঝে সে অনুযায়ী কি করেছে সেই দিকটি হল সিরাতে মুস্তাতিমাল সে হলো রব্বানি আর এরা কারা এরা হলো এই চাই শ্রী কয় শ্রেণী এখানে ভাগ করা হয়েছে কয়টা সিরাতে মুস্তাতিমে যারা প্রতিষ্ঠিত শ্রেণী কয়টা হল নবী সিদ্ধি সোহাদা আমাদের এই চার শ্রেণীর এক শ্রেণীর ভিতরে থাকতে হবে যদি আমরা কোথায় থাকতে চাই বিরাতে মুদ্রা থাকতে চাই যদি জান্নাতে যেতে চাই এখন এই চার শ্রেণীর একটু পরিচয় জানা আমাদের প্রয়োজন সংক্ষিপ্ত পরিচয় মৃত্যু দিতেছি যে নবী হলেন তারা যাদের উপর পাকের কালাম সিরাতে মুজ্জাল আলহীন এদের উপর কি হয়েছে অবতীর্ণ হয়েছে কালামুল্লাহ তাদের উপর নাজির হয়েছে হলেন হামেলি তারা এটাকে বহন করে তারা কি কারীন হলো তারা এর উপর কি কারি আমল কি এখানে এই চারটা যাদের কালাম তারা হলেন হেফাজতকারী সংরক্ষক হলে এরপর আমল আমলকের এই চারটা বিষয় অন্য আয়ের মধ্যে পা উল্লেখ করেছে এখানেও ক্ষতি ধ্বংস খাসারা থেকে মুক্ত সঠিক পথপ্রাপ্ত শ্রেণী কয়টা করা হয়েছে সব মানুষ ধ্বংসের মধ্যে মহাকালের সফল সময়ের শপথ সব মানুষের সময় নষ্ট হইতেছে সময়ের দ্বারা যার সে উপার্জন করতেছে আমাদের দুনিয়ার জীবনের সময়টা আসলে এটা আল্লাপাক যে বিষয়ের শপথ করেন এই বিষয়টা বিশাল বড় গুরুত্বপূর্ণ এই কারণেই সেই বিষয়ের নামে আল্লাপাক কি করেন শপথ করেন সময় বিশাল গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দুনিয়ার জীবনের যে সুত্র একটু সময় এই ছুট্ট সময়টা আসলে আমাদের দৃষ্টিতে ছুট কিন্তু এটাই কিন্তু আমার জীবন পরকালের জীবনটা এর উপর নির্ভর করে এখানে প্রতিটা সেকেন্ড সেখানের কোটি কোটি বছরের কি প্রতিনিধি কালের কিন্তু আসলে বাস্তব এলাকাটা ছুটো মেপের মধ্যে কি ছোট এখানে এক ইঞ্চি সেখানে গিয়ে মাল দেখেন মালচিত্রের মধ্যে ঠিক আর একটা মানচিত্র এটা একটা নমুনা এটা একটা নকশা মেঘ এটা এখানে সেখানে গিয়ে এই জন্য আল্লাহার সময়ের শপথ করতেন যে সব মানুষ সময়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হইতেছে কি হইতেছে ক্ষতিগ্রস্ত হইতেছে আল্লাহর নাফরমানির মধ্যে একজনের তার সময় ব্যয় করতেছে কার নাফরমানি করতেছে আল্লাহর নাফরমানি করতেছে একটা সেকেন্ড আল্লাহর নাফরমানির মধ্যে ব্যয় করা এমন গুন কাজের মধ্যে কোন সুবিধা বিলকুল নাই বিষয়টা এমন না দুনিয়ার মধ্যে কি আছে সুবিধা আছে মদের ব্যাপারে কোরআন কারিমী আল্লাহ তারা বলছেন কবির এই জন্য উপকারিতাতে নাই দুনিয়ার আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের অপকরণের মধ্যে লেগে থাকলে সে কোন ধরনের সাপ পায় না বিষয়টা এমন না সাপ পাই আল্লাপা পুরা নেই নষ্ট করে দিতেছে অল্প সরে তার বীজ যা নষ্ট করে রাখতেছে পরবর্তীতে সহ সাদের আর কোনো ফল তার জন্য গাছ কোনো তার জন্য রোপন হইতেছে বপন হয়েছে না জীবনের সার মানে চিরস্থায়ী জিন্দিগির ছাড়ছে ধ্বংস দেখেন সার যে পায় না কি আমি স্বাভাবিক ভাবে বলতেছি মাছকে যখন কি দেওয়া হয় ধরার জন্য বসির মধ্যে উপরে দিয়া খাবার দিয়া পানির নিচে ফেরা দেওয়া হয় না মাছ মারা যে বস্তি দিয়া দেখেননি কি করা হয় বস্তির উপরে যখন সে গলা দিয়ে গিলতেছে সেই সময় তার একটা সার সে পাইতেছে না সেই মুহূর্তে সে কিন্তু সাদি পাইতেছে কিন্তু গিলে শেষ এরপরে এর পর শুরু ঠিক আল্লাহ পাকের ফরমানে আল্লাহর হুকুম নাই এ অবস্থায় তার সময় কাটতেছে তার সম্পদ ব্যয় হইতেছে তার শ্রম দে তার মেধা কাটতেছে যা কিছু হইতেছে এর মধ্যে আল্লাহর হুকুম নাই এর ভিতরে কাটা আছে কি আছে ভিতরে কাটা সে ধরা খায় সাময়িক সুবিধা পাইছে ঠিক সে কিন্তু ঠিক গেছে ধরা খায় আল্লাহর হুকুম বঞ্চিত মাছ যতক্ষণে খায় ততক্ষণে তার ছাপ লাগে কিন্তু পরে জীবনের জন্য আটকে যায় না জীবনের জন্য কি হয়ে আজকে আটকে যা এই মাছকে যদি বলা হয় যে দেখো তুমি যদি এই লোভনীয় বিষয়টা গ্রহণ করো পরে আটকে যাবে আটকে গেলে তোমাকে শুকনায় নিয়ে যাওয়া হবে সেখানে কেটে টুকরো টুকরো করে তোমাকে চিবিয়ে খেয়ে হবে আগুন জ্বালা দেওয়া হবে সে যদি উপহার করে আরে কোথায় টুকরা টুকরা হওয়া আগুন কোথায় আগুনের তো কোনোদিন আমরা কি নাই। অস্তিত্বই দেখিনি আগুন অবশ্য বিষয় আগুন বিষয় কারণ পানির নিচে মাছ কোনদিন কি দেখে নেই আগুন দেখে নাই বলে কি তার এটা এই অসম্ভব বিষয় একটা অবাক্তব বিষয় তার জগতে নাই কিন্তু ভিন্ন জগতে রেই গেছে বর্তমানেই রে গেছে ঠিক দুনিয়ার জগতে আমরা আছি আমরা আখের অনেক বিষয়গুলিকে দেখি করতে পারতেছি না উপলব্ধিও করতে পারতেছি না কিন্তু সত্যি রসল যিনি আল্লাহর পক্ষ থেকে বানিয়ে নিয়ে আসতেন উনি বলে গেছেন এগুলি বলে যান নাই আল্লাহ জানেন সুতরাং তার কথাগুলো সত্য যে সংবাদুকোন কি করি বিশ্বাস করি ওই বুকা মাছের মতো না যে যা দেখি না তা কি করি না বিশ্বাস করি না দৌড়ায় গিয়া খাই সেইটা না আমরা আছে আল্লাহ তালা দৃষ্টিতে আছে না আল্লাহ রথ উৎসবকে সেইভাবে জ্ঞানটা দিয়ে দিয়েছেন রথ জানাই দেওয়া গেছেন এখন বিষয়টা হল যে এই দুনিয়ার এই জন্য আল্লাহাক সময়ের কথা খাইছেন কের কথন খাইছেন সময়টা গুরুত্বপূর্ণ বিষয় কিনা এখন এই সময়টা কাটানোর সুরত হইল কয়টা চারটা এই সময়টা ব্যয় করার সুরস এবং পদ্ধতি হইল কয়টা একটা না পাঁচটা কয়টা মুঠ পাঁচটা ইন্ডান কিংসি মানুষ কিছুর মধ্যে ক্ষতির মধ্যে এই ধ্বংসের মধ্যে মুক্তা তেমির উপর আছে এরা কয়টা এরা ইরা এই ক্ষতি থেকে ধ্বংস থেকে মুক্ত এই সেকেন্ড গুলির দ্বারা ওই কুটি কুটি বছরের জাহান্ন কামাইতেছেন আছে তার এই মেদার তার সে ওই যার নাম সে উপার্জন করতেছে না কাজে লাগতেছে তা প্রথম পর্যায়ে কে ইল্লা দিয়া প্রথম পর্যায়ের দ্বিতীয় স্তরে হল ও আমিল এর পরের ধাপ ইমানের পরের ধাপ ক্ষতি থেকে আরো দূরে सफलतारिकटवर्तीवा तृत धाप क्षति और दूरे सफलता कमे उचु, उचु रेंवाओविल हाई চূড়ান্ত পর্যায়ে ফিরছে ও সবরে সবরের দাওয়াত দিয়েছে সবরের আহ্বান করেছে এক সফলতা আর কি নাই শেষ মৌলিক সফলতার স্তর কটা মৌলিক সিঁড়ি কয়টা চাইছা এই সিঁড়িগুলির মধ্যে ধাপ আবার অনেক সিঁড়িগুলির মধ্যে ইমানদারদের মধ্যে অনেক প্রকার আছে শুধু ইমানদার নেকামলকারের মধ্যে আবার অনেক কি আছে নাকামলকার বিভিন্ন স্তরে আছে আবার হকের দাওয়ার দেওয়াদের মধ্যে আবার বিভিন্ন স্তরে অবস্থানগত অনেক আছে आज सबर दादे मध्य विभिन्न स्तर अनेक अवस्था मूल सीढ़ी हल बी मध्य धापा सेने कारिमे उल्लेख से इल्लाबरे एन नीचे दिखे धीरे धीरे दिखे उठा हुई है আর ওই যে আয়তের মধ্যে ক্ষতির মধ্যে সবাই আছে ক্ষতির থেকে মুক্তির বিষয়টা উল্লেখ করা হয়েছে এই জন্য ক্ষতির দিক থেকে আসতে আসতে উচ্চ দিকে উঠছে আর ওখানে যাদের উপর নিয়ামত দেওয়া হয়েছে তাদের কথাটা নিয়ামত সত্যি বেশি পরিপূর্ণ ভাবে এরপরে ধীরে ধীরে ধীরে ধীরে দিকে আসছে নিচের দিকে সেখানে যেটা প্রথমে বলা হয়েছে এখানে চতুর্থ নম্বরে বলা হয়েছে সেখানে যেটা দ্বিতীয় নম্বরে হবে এখানে এটা সেখানে যেটা তৃতীয় হবে এখানে এটা দ্বিতীয় হবে সেখানে যেটা প্রথম এখানে এটা চতুর্থ হয়েছে ধারাবাহিকভাবেই পরিবর্তনটা হয়েছে এখন এই দুইটা জিনিস শুধু আমি একটু মেনে দিব আল্লাহ প্রথম ইমানদারদের পত্তা কাদের পত ইমানদারদের পত্তা এরা এক প্রকারের সিরাতে মুস্তিমের মধ্যে আছে তারা আল্লাহকে এক বিশ্বাস করছে আল্লাহর সাথে কাউকে কি করে নাই শরিক করে নাই তারা রব শুধু কাকেই মানে আল্লাহ কেই মানে লাভ ক্ষতির মালিক শুধু কাকেই মানে তাদের শুধু আখের দিচ্ছে চলতে হবে কোনটা তার জন্য কল্যাণকর কোনটা অকল্যাঙ্কর এই বিষয় তার ব্যাপারও সবচেয়ে বেশি জ্ঞানী সে কাকে মানে করে আল্লাহকে মানে করে ইমানদাসে সে দুনিয়ার বিধানের ক্ষেত্র দুনিয়ার বিধানের ক্ষেত্র একক ছত্র অধিকারী কাকে মনে করে আল্লাহকে মনে করে সে ইমানদার আর এতটুকু মনে হতে করে না সে আর কি থাকতে পারে না ইমানদার থাকতে পারে না যে বিধানের ক্ষমতা একমাত্র কাক আল্লাহ এবং আল্লাহাক যেটা দিচ্ছেন এর মধ্যেই কল্যাণ আর আল্লাহ প্রতিষ্ঠিত আছে কলবের দ্বারা বিশ্বাসটা নিয়ে আসে এবং বিশ্বাসটা সে কি করে মুখের দ্বারা স্বীকার করে মুখের শিকার এটাও মুখে দিয়া বলা মানুষের কাছে স্বীকার করা এটাও একটা আমল হইলো এক পর্যায়ে কি হইলো আমল হইলো মাঠে আল্লাহ রব আল সর্বশেষ সেই লোকটাকে জান্নান থেকে উঠে গেছে একটা লোককে জান্নাম থেকে উঠে গেছে সেই লোকটা কি কমপক্ষে ন্যূনতম তার এই বিশ্বাসটা ছিল অনুকূল এমনি অন্য কোন আমল সে করে নাই সে চিরস্থায়ী হতরা থেকে মুক্ত হয়ে গেছে আর এ তারা এরপরে যারা আছে তারা চিরস্থায়ী জাহান্ন চিরস্থায়ী হাসুরের মাঠ অবস্থাটা এমন হলি একটু হাত যে একটু বলি যে হাসুরের মাঠে সব মানুষ বেঁচে গেছে হাসুরের মাঠের কষ্টের কারণে তারা অতিষ্ঠ হয়ে গেছে এবং জাহান্ন পর্যন্ত বলতে হচ্ছে যে হিসাব হয়ে যাক জাহান্নামে যায় আর জাহান্নতে যায় এখানে আর দিকটা পারতেছি সব মিলে আমার দ্বারা সেই নিষিদ্ধ দাদা হয়ে গেছে সেগুলি ব্যাখ্যা বললাম বা সেদিকে আমি যাইতেছি না সবাই মিলে নোহাল কাছে আপনি সর্বপ্রথম পৃথিবীর মধ্যে শরীয়তের দশল অবল দসল আসবে সবাই আপনি হলে আমাদের পিতা মিলুজির পিতা আল্লাহ আপনাকে এত এত সম্মান দান করতেন আপনি সুপারিশ করেন আপনার কাছে হিসাব শুরু করে দেওয়ার ইলাম বলতে আমি তিনটা কথা বলে ফেলেছিলাম আল্লাপা কেমন করছা হয়েছে রাজি বা কখনো না সবাই গিয়া বলবে আপনার সাথে আল্লাহ কথা বলছেন আপনি এখন আল্লাহর সাথে কথা বলেন আমি পারবো না আমি কি করছিলাম এই কীকিলে থপ্প দিয়েছিলাম ব্যালেন্সিং লাগতে পারিনি বেড়েছিলাম যাও তার কাছে ইসা আল্লাহ ইসলামের কাছে সবাই আসবে ঈশা আল্লাহ ইসলামের কাছে না কিন্তু তিনি বলবেন কি যে আমার ও আমার আল্লাহর সাথে শরিক করছে আল্লাহ সন্তান বলছে আমার চেহারা নাই এই মুখ নাই যে আল্লাহ সাল গিয়ে কি দাঁড়াবো ঈসা ইসলাম অনুযায় করে দেবেন দেখেন প্রতি তো ভক্তি কাউকে করা তার পজিশন ছাড়াই এটা তার জন্যও কিনা আনন্দদায়ক না এটা তার জন্য কিন্তু রতন মুশ্রেকরা আলোচনায় যাওয়া হলো না বাকি ইসা আলহ ইসালাম শুধু এই কারণে যে তাকে আল্লাহর সাথে কি হয়েছে শরিক করা হয়েছে আল্লাহাবুল্লাহ আলমিনের সামনে যাওয়ার সাহস করবেন না তিনি অথবা জন্য রাজি হবেন সবাই মিলে আসবে তার কাছে তখন শ্রদ্ধায় গিয়ে আল্লাহ কি শব্দগুলো দিয়ে আল্লাহ পাকের প্রশংসা করবেন রসুলসাম বলতেছেন যে লাম এখন আমার কি নাই জানা নেই সেই সময় ইউল রব্বি কালি মা তিন সেই সময় আল্লাপাকিবেন একদম তো বিনা হিসাবে কি জান্নাতে এরপরে যাদেরও হিসাব হবে এই হিসাব বিভিন্ন পর্যায়ে হবে শেষ পর্যন্ত গুনাগারদের অবস্থাটা কি হবে সবাই হাসরের মাঠে এর যদি আমরা কোন একটা সুরক্ষা করি তাহলে মাঠ থেকে জান্নাত পর্যন্ত পুলসিরা চিরাতি মুস্তাকিমটাকে আমরা ধরতে পারি কোনটাকে ধরতে পারি পুলসিরাজটাকে দুনিয়ার যে চিরাতি মুস্তাকিম এটাই হলো হাসরের মাঠ থেকে জাননাতে যাওয়ার পুলসিরাজ এটা এখানে রূপ পাচ্ছে মোস্তাকিম সেখানে এটা কি যারা নাকি আল্লাহটা আমল ইমানের একটা নূর আছে শক্তিশালী হয়েছে সেই পরিমাণ দ্রুত পুলের ঘুরে চলে যাবে তারা ছিল কিন্তু পুলের ঘুরাই যাওয়ার পরে সেখানে আল্লাপা কি করবেন একটা প্রাকৃত দিয়ে দেওয়া হবে ভিতরের পাশে হবে রহমত বাহিরের পাশে হবে কি আমাদেরকে তোমাদের কিছু নূর দাও আমরা তো আদারে আদরে পড়ে গেলামিতু নুর হাকু হাকুমরা কি করো নূর নিয়ে আসো পিছন থেকে নূর নিয়া এটা বলবে না পিচন থেকে নূর কি নিয়ে আস নিয়ে আসো মুনাফেকরা পিচনের দিকে তারা ভাববে যে জায়গা থেকে রানা হয়েছিল সেই জায়গায় নূর আছে আসলে মোমেন্ট বলছে পিচন বলতে দুনিয়া কোনো বিমা আসলামগত সময় আর এই মুনাফেক গুলি দুনিয়ার মধ্যে দিতে ঢোকা ওখানে খাবে ধোকা কথা মোমেন্ডার কথা নাই মোমেন্দা হাজিতে কি প্রথম গ্রুপ পার হবে কি চোখের পলকে জান্নাতে চলে যাবে দ্বিতীয় গ্রুপ পার হবে কাল বারতিল বিদ্যুতের গতিতে চুখের পলক গতি বলা হয় সেকেন্ডে এটা একটা সময় ব্যয় হয় সূর্য থেকে তাপ দুনিয়ার মধ্যে আসতে নাকি সাড়ে আট মিনিট প্রয়োজন করে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আসতে সাড়ে আট মিনিট বিদ্যুতের গতিটা যত একটা সময় ব্যয় হয় কিন্তু প্রথম গ্রুপটা এই সময় বে হবে না চোখের পলকে চলে যাবে দ্বিতীয় যাবে বিদ্যুতে গ্রুপটা ধীরে ধীরে উলন্ত্রী অস্বের নেই পরে উটের চলার নেয় তারপরে মানুষ পায়ে হেঁটে যাওয়ার মতো এরপরে ধীরে ধীরে এমন হবে যে হামাগুড়ি দিয়ে যাবে হামাগুড়ি দিয়ে যাবে হামাগুড়ি দিয়ে চালা যাবে এদের মধ্যও কিছু এমন আসবে যারা কি হবে মাস দূষণ মুকার আসবে কারো শরীরে চামড়া ছিলে যাবে কারো কারো অবস্থা হবে যে পড়ে যাবে কি এই পুল এটা জিত তিরাতে মুস্তাকিম এটা ফিট করা আছে জাহান্নামের উপরে কিসের উপরে জাহান্নের উপরে জাহান্নাম নিচে আর এর এক প্রান্ত হইলো হাসনের মাঠে অপর প্রান্ত হইলো জাননাতে কষ্ট হইতেছে কিন্তু কবিরা গুনা যেগুলো যেগুলো আল্লাহ তো তারা কি করেন না মাফ করেন না সেগুলি আল্লাহ যদি মাফ না করেন মাফ করায় না দিতে পারে ওগুলি ভোগান্তি ভুগবে জাহার নামে পড়ে এই ব্যক্তি যাহার নামে পড়বে কাপের যাহার কিন্তু এই দুইজনের যার নামের মধ্যে দেখি হবে দেবদা পালা কাপের যাহে থাকবে চিরবীন থাকার জন্য আর এই ব্যক্তি যাহার নামে তার ময়লা আবর্জনা সাফ করার জন্য কারণ জাহ্নাত আল্লাহ আমরা পবিত্র বানায় নিবেন অপবিত্রে নিবেন না আর এই পবিত্র বানাবেন কি করে জাহার নামের আগুনে দিয়া জ্বালায় দুনিয়ার মধ্যে তির তাকলিফ তাকলিফ মানে আল্লাহর হুকুম পালানোর কষ্ট যেহেতু দূর দুনিয়াতে করে নাই তার এই দুনিয়ার সাহায্যে নকসানি অনুযায়ী সে চলছে সুতরাং ময়লাটা বড় হয়ে গেছে তার বিশাল হয়ে গেছে রোগ তাড়াতাড়ি চিকিৎসা না করলে কি হয়ে যায় বড় হয়ে যায় গ্যাস্ট্রিক ছিল ক্যান্সার হয়ে গেছে এখন আলসার হয়ে গেছে হয় না এমন ঠিক তার এই অবস্থায় বুঝে আসে নি অর্থাৎ আল্লাহ তালার কাছে মাপ আছে কোন অপরাধের জন্য কি পরিমাণ শাস্তি কি করতে হবে বুক করতে হবে সেই মাপ অনুযায়ী সে কোথায় ই চলবে যাহার আগুনে জ্বলতে থাকবে মাপ অনুযায়ী কি কত রাখবে কোন অপরাধের জন্য কত ডুবো শাস্তি মানুষের পয়সা বাড়ানোর জন্য কত ডুবো শাস্তি শাস্তি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার চেষ্টা না করার জন্য কি পরিমাণ শাস্তি এগুলো আল্লাপের কাছে এটা একটা মাপ না সেই মাপ অনুযায়ী সে জাহার নামের শাস্তিরা করে করবে আবার তুলের যে জায়গায় ছিল সেই জায়গা দিয়ে আবার রওনা হয়ে যাবে আল্লাহ যদি মাফ না করেন এই শাস্তিগুলি ভোগ করতে করতে করতে করতে একসময় জান্নাতে যাবে সব শেষ দেবিত্তিরা জান্নাতে যাবে আমার কথার উদ্দেশ্য ছিল এই লোকটা সব জাননাতে চলে গেছে আর কেউ হয় নাই সবাই ভোগান্তি ভুগে বুগে কোটি কোটি বছর লক্ষ কোটি বছর ভুগে ভুগে জাননাতে চলে গেছে এক লোক এখনো জায়গা আল্লাহ তা ওই লোক আল্লাহ তালার সাথে বলবে এক সময় জান্লাহ তোমার এই নাম আমার আর কি ইস না সহ্য হইতেছে না একটু জাহান্নামের কিনারায় আমাকে নিয়ে দাও আল্লাহ আলমিন বলবেন হে আদম জাহান্নামের কিনারায় যদি নিয়ে আবদার করে বসবি আজমাতি কাওয়া কি আর কিছুটা মো না এই জাহান্নামের ভিতরে থেকে কিনারা নিয়ে দিল আর কিছুটা বল্লা জাহান্নামের কিনা জাহান্নামের কিনারায় নিয়ে দিবা। যতদিন এই অবস্থায় থাকা থাকবে এরপর সে আবার সেই লোক আল্লাহর নামে শবত করে বলবে যে আল্লাহ এইবার এত করে দিন আর আমি কিছু বলো আল্লাহ তাল্লাহ তার চেহারা দিবেন ধীরে ধীরে ফিরিয়ে দেওয়ানোর পরে সে দূরে দেখবে একটা প্রবাহিত এর উপরে এর পাশে একটা ঘাস সুন্দর সুন্দর ছায়া আমার এই জাহান নামের পাশে দাঁড়িয়ে এমন এই লোকের অবস্থা কি যতদিন এইভাবে থাকার থাকবে একসঙ্গে আল্লাহ তালাকে বললেন আল্লাহ ওই নহরের কাছে ওই গাছের সায় আমার একটু নিয়ে আসবে আল্লাহ তালা আবার সেইভাবে প্রশ্ন করবেন তখন আল্লাহ তালা তো জানে যে সে আসলে অপার বরফ বহু ইয়া দীর্ঘ আল্লাহ তাল্লাহ তার উজ্জ্বল কবুল করবেন নিয়ে দিবেন নিয়ে দেওয়ার পরে সে তো কথা এরপরে আর কিছুই যাবে না জান্নাতের দিক থেকে সুন্দর সুগ্রান আসতে থাকবে আওয়াজ আসতে থাকবে বাতাস আসতে থাকবে সেই জায়গায় পরবর্তীতে আল্লাহ তালাকে বলবে আল্লাহ আমাকে সেখানে কি করেন এর ভিতরে একটু ঢুকা আপনি সর্বশেষ আল্লাহ পাতাকে এইভাবে জল জবের পরে ঢুকাই দিবেন ঢুকাই দেওয়ার পরে আল্লাহ তালা বলবেন যাও বন্দা তোমাকে আমি কি করলাম এই তোমার সামনে যতটুকু আসছে এক পৃথিবী পরিমাণ আছে কি হয় সে ভাববে যে এতক্ষণ এত কিছু করে আল্লাহর কাছে পাওয়া যায় নাই আর আল্লাহ তাহলে দশ পৃথিবী সমান দিয়ে দিল সে বলবে আল্লাহ আপনি তো আকামলা কিভিনা আপনার জন্য ঠাট্টা করা মজাক করা এটা তো সাজে না রতদ এই পরিমানে হাসছেন এই হাসি শুনিয়ে যে রত দাঁত পর্যন্ত নাও একবারে সর্বশেষ দাঁত পর্যন্ত দেখা গেছে আল্লাহ হাসতেন যাই হোক এ হল সর্বনিম্ন জান্নাতি শুধু ইমান থাকার কারণে কোথায় গেছে জান্না গেছে হাতারা থেকে মুক্ত শুধু কি ছিল ইমান ছিল ইা শুধু কি ছিল ইমান ছিল এছাড়া জান্নাত আর জাহান্নামের মাঝে মৃত্যুকে এনে তারপরে কি করে দেওয়া হবে জবাই করে দেওয়া এরপরেই ঘটনা ঘটবে জান্নাত আর জাহান্নামের মাঝে মৃত্যুকে এনে কি করে দেওয়া হবে জবাই করে দেওয়া হবে ইয়াহ আহলাল ইয়াহ্লাল জান্ন সেই জান্নাতিরা চিরস্থায়ী আবাস তোমাদের যদি এরপরে মৃত্যু থাকতো তার আনন্দের চোটে ভাল লাভ দিয়ে মৃত্যুবরণ করে ফেলতো জান্নাতিরা মৃত্যু এখনো যদি বিদ্যমান তো তোর কষ্টের কি মরে যেত এতটা আশা আছে যে একবার না একবার মুক্তি হবে কিন্তু আর তোমাদের মুক্তি হওয়া নেই তাহলে কত বড় সফলতাই শুধু ইমান ইমান তাই কত বড় সফলতা এরপরে আর লম্বা করে বলেন হিমালের একটা স্তর হলো না এরপরে আমিলের সাথে যদি নাকামল থাকে তাহলে সে অতিরিক্ত সম্পদ উপার্জন করতেছে নকল নাকামলের কথা বলতে থেকে ছিলেন তখন ইরা হিমালয় ইসলাম রসলকে বলেছিলেন যে জান্নাতের জমি হলো উর্বর আপনার উন্মানের জন্য আর জান্নাতে তার জন্য গাছ হিসাবে কি হয়ে গেল রোপন হয়ে গেল আর জান্নাতের কিছু কিছু গাছ আছে এই দোয়া করতে নফল আমার একটা নকল আমলের যদি এই পরিমাণ সুজিল তো শরৎ আমলের কি পরিমান সজিল মধ্যে মান মানে আদালি বলি ফু বিল খরচ করছি একটি প্রিয় কোন কাজ দিয়া আমার সে নৈত্য লাভ করতে পারেন আমার নৈকট্যের পথে কি করতে পারে না হইতে পারেন তাহলে আল্লাপের কাছে ফরজ নেওয়া গেলে সে সত্যি বেশি দ্রুত কি করতে থাকে নৈকট্য করতে থাকে অতিরিক্ত নৈকট্য অর্জন করে কি যখন আমি তাকে মহবত করা শুরু করে দে তখন আমি তার কান হয়ে যায় যেটা দিয়া সে শুনে বিহি তার চোখ হয়ে যায় যেটা দিয়া সে কি করে দেখে আর আমার কাছে যদি চায় আমি তাকে দেই যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে আশ্রয় করিখারি বাবা এখানে দেখেন বাড়ি মেলে কোথায় সীতা আপনি আছেন ঢাকাই কিন্তু শহরে উমুক এলাকায় উমুক এলাকায় পাঁচ নম্বর গলিতে এবং সে বসে হইল এরম কথাটা বিষয়টা বুঝছেন এই ঘটনাটা বুঝছেন তো কি বললাম এখন আপনি আগে কোনটা তালাশ করবেন এই পাঁচ নম্বর গলি পাঁচ নম্বর গুলি বিল্ডিং শহরে গিয়ে পৌঁছে তারপরে সেগুলি তালাশ করতে হবে গুলি তালাস করবেন বিল্ডিং তালাশ করবেন ফ্ল্যাট তালাস করবেন রুম তালাশ করবেন তখন গিয়া আর এখানেও তো এই মানে আছে এখানে আছে না এখানে পাঁচ নম্বর গুলি নাই পাঁচ তালা কোন বিল্ডিং পাবেন না তিন তালা থাকবে না সেখানে আরেক লোকের পেয়ে যদি ফরল দিয়া ওই বাকি নকল গুলি তাহলে কি হবে আপনি নৈপত্য পাবেন অন্য একজনের আল্লাহ না আর ফরল শেষ করে ঢাকা থেকে আপনার মূল দূরত্ব আপনি ওই গলিতে বন্ধুর কাছে ফেঁয়া গেলেন ওই বিল্ডিং এর নিচে চলে গেলেন আরো কাছে চলে গেলেন ওই বিল্ডিং এর তিনতলা উঠে গেলেন আরো কাছে চলে গেলেন আপনি তের নম্বর ঢুকে গেলেন আরো কাছে চলে গেলেন একেবারে নিকটে চলে গেছেন নসলের তারা অতিক্রম করে আমি একটু দূরে যেতেছি যখন নাকি বদরের যুদ্ধে রতুল সাল স্বামী বিশাল বাহিনীর মুখোমুখি হলেন তখন রতুল সাম কি করছেন দৌড়ে মস্তিদে চলে আসতেন এ যে আল্লাহ কাছে দোয়া শুরু করে দিতেন আল্লাহ আপনি কি করেন শত্রু নিপাত করে দেন তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আল্লা নি কি করতেন মদিনা মসজিদে নবী ছেড়ে দিয়ে রসুল সাম এখানে নেতেন রসুল মাঠে রইতেন মাকে ঠেকা সে আরিফের মধ্যে ঠেইকা সাহাবাহিক মুখ মুখি লাগাইয়া দিয়া এরপরে রসুল কি করতেন কোথায় গিয়া তোর কাতে গিয়া এগিয়েছে হবে না নিতে হবে সংযোগ করে নিতে হবে সংযোগ করে নিতে হবে সংযোগ করার ব্যবস্থাটা হলে সরিয়ে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 ফাউন্ডেশন করে করবে নিচেই পয়সা চলে গেছে অনেক আর তার ভাই করতেছে আর ওই লোকে জগৎ নিচেই ঢালতেছে নিচেই ঢালতেছে তুই কেমন দুকার বুকা নিচে মাটির নিচে সম্পদ গুলো ফেলে কোনো লাভা দেয় আমি তো গরমে থাকার জন্য দিছি। তার এই ঘরের কোন অস্তিত্ব আছে সিটি আছে আছে আর জ্বর আসবে না মৃত্যুর ঝড় আসতেছে হাসারের ঝড় আসতেছে কবরের ঝড় আসতেছে এই জন্য ফাউন্ডেশন সারা বিল্ডিং করলে কি হবে না কোন কাজ করবে মার্শাল এই মাকড়শার জ্বালাই হবে আসলে আমরা এই জ্বালার ভিতরের উপরে আছি অনেকে মাকড়াশার জ্বালার ভিতরে খুব আনন্দিত নিজেদের সাময়িক দুনিয়ার বিভিন্ন এই আবহাওয়া থেকে এই রবিদের যুগ থেকেই কি এই ঢোকাটা সাধারণ মানুষ এইভাবে প্রতারিত হইতেছে মা না ই না হা দিল এত বড় প্রতিষ্ঠা নেই এইগুলো বিভ্রান্ত করছে এখন আমাদেরকে করতেছে কাসরতে কি করতেছে বিভ্রান্ত করতেছে দুনিয়ার বাহিরি চাকরি কে করছে দুনিয়ার মধ্যে সংখ্যা হব যদি কাসরাতের দ্বারা আমাদের মুসলমান তো পরে মুসলমান পরে মুসলমান এরপরে সালাদামাজ আছে এটা আদায় করুয়ার সংখ্যা মানে এর জন্য এই সালাদ আদায় করে আর সালাদ আদায় করে না এর মধ্যে সংখ্যা কাদের বেশি সালাত আদায় করে না তাদের সংখ্যা যারা করে তাদের সংখ্যা আমাদের ঐক্যের জন্য সম্প্রীতির জন্য নিজেদের মধ্যে যেন ভাগ না থাকে মিল হয়ে যাওয়ার জন্য করনীয়তা কি ওই নিরানব্বই পার্সেন্ট আমাদের সাথে মিলবে না এক পার্সেন্ট তাদের গিয়ে মিলবে আল্লাহরে ধরো সবাই মিলে আগে ধরবে নির্ণয় করতে হবে কি আল্লাহর রশি আমি যেটা ধরছিটা আল্লাহর রসি কিনা এটা যদি হয়ে থাকে একজনে ধরলে অন্যারা বলছে যে তুমি তার সাথে জমা হইলো যেটা হকের মহেদ হয় সংখ্যা বেশি এটা আজম মানে বড় শব্দ অর্থ করা হয়েছে কিন্তু আলমিতে দুইটা শব্দ একটা হলো আজম আর হলো শব্দ বলা হয়েছে কি এই কাইফিওতের দিক দিয়ে মর্যাদা কত ভাবে সেটা আক্তার মানে মানে আক্তার দিয়ে ভুল ভুজা করতেছি রতন বলছেন আজ আমি কি মর্যাদা যেটা বড়। আল্লাহর কিতাব ধৈরে রাখছে যদি হয় তাহলে সেই বড়। আলোচনা করতেছিলাম আমল ফলের বিষয়টা আলোচনা করতেছিলাম যে আমলে ফল এর মাধ্যমে নফলের মাধ্যমে যেই পরিমান নৈকট্য অর্জন করে বরজের মাধ্যমে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 অন্য অন্যের দ্বারা স্বাভাবিক বেশি তো এই জন্য নৈকত্যের অবস্থাটাও কি ফরজ আর নকদের মধ্যে ব্যবধান আছে ফরসগুলির মধ্যে আবার কি আছে তারপরে সবির সব তাই ভাগ করা হয়েছে না কারণ আপনারা বলবেন যে আমাদের চলে তো যে হাত করতে সেটা আমাদের চলে হওয়ালা এই ভাগেই পেরে গেলো কিনা না এরপরে যে ভাগ গুলি সেই ভাগ প্রতি পরবর্তী শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর হককে হইতে হইলে আমলের সালে ওয়ালা হইতেই হবে ওয়াতিল হইতে হইলে তার কি হইতে হবে থাকতেই হবে নবী এর ভিতরে সিদ্ধ শাহাদতলা কি আছে তারা মাতু আর কুতিলু লায়ার জুকুন লায়ার জোকান্না হুমাল লহু লায়ার জুকুন না হুম লহু রিজুকান হাসানা শহীদদের ব্যাপার আল্লাহ বলছেন যে নাকি আল্লাহর পথে মৃত্যুবরণ করছে তাকে আল্লাহ আজরুহু আলাল্লাহ। जिज्ञासाबी एक सप्ताह आगे शहीदी एक सप्ताह पर स्वाभाविक भाग कि देखते देखते যে এক সপ্তাহ পরে মৃত্যু পালন করছে আর সপ্তাহ আগে জাননাছে আপনারা শোনেন না প্রচলিত এখন এটা ব্যাখ্যাটা কি তাহলে মর্যাদা সরাসরি শহীদ হয়ে গলা কাটায় আসে মর্যাদা কমে গেল এই জন্য এই বিষয়টা বোঝানো বরণ করছেগুলো সেই সব সেকেন্ড যদি আল্লাহ বলতো আল্লাহ ডাক দিত আর তার যাওয়া শুরু হয়েছে এই কারণে সে প্রতিটা মুহূর্তে মুজাহিদ হিসাবে গণ্য এবং জানেন। আমরা বলি বেশি থাকতে পারলে ওই দুই সাহাবির উপর আমাদের অবস্থা পথে হাঁটতেছে না আর যে এক পথে হাঁটতেছে এই দুই অবস্থা জগাফু মিল কি করছে অসামঞ্জস্য ভাবে মিল দিয়ে দিয়া দিচ্ছে এটা হইলো এটা আমাদের ইয়া মানে স্বাভাবিক কতদের ভাষায় এক জোলা ছিল কি জোলা এক লোক কি করছে গাছের মধ্যে উঠছে এখন আর লোক অনেক ক্ষেত্রে এমন হয় না তার কাছে গেছে বুদ্ধি নেয়ার জন্য সেই হবে সারা জমি নিয়ে গিয়া দেখতে হবে দেখার পরে সে কেয়ার করতেছে সে সমতল ভূমি থেকে দূরত্বে চলে গেছে কিছুদিন আগে আরেকটা লোক সমতল ভূমি থেকে দূরত্বে চলে গেছিল কয় পরে গেছিল ওকে রসি দিয়ে তাই না তাকে রসি দিয়ে তাই না বুদ্ধিজীবীরা বললো না কিনে ওপার আছে বুদ্ধিজীবীরা তো সারাদিন পন্ডিত ভিতরে টান দিচ্ছে সবাই মিলে বলছে টান টান কি হয়েছে সমতল ভূমিতে চলে আসছে কারণ কি আস বুদ্ধিদিবারে বলা হয় কি ওই দুইজনের উপর কেস করা হয়েছে কাদেরকে একজন ফরস্পরকারী ফরস্পরক অবস্থায় জীবন দেখা তারে কি দিতেন সুযোগ দিতেন বুঝছেন বিষয়টা তাইলে এই পথে গিয়ে যদি সে মারাওয়া যায় স্বাভাবিক স্বাভাবিক যদি মারা যায় সাহায্যের মনটা সে পায় না এই জন্য কারো ভিতরে যদি শাহাদা না থাকে সেই ব্যক্তি আল্লাহ হবে না কখনো কে বলছেন এটা কি লাগবে স্তব্ধ তার ভিতরে থাকতে হবে পুরানি কারিমের মধ্যে দেখ সিদ্দিক কাকে বলা হয় সাহায্যের তামান না থাকলে কি করবে সে কই গিয়া করবো পথে এক কুরআ বল যে আর বলছে আমরা কি আনছিং আপনি বলে দেন যে করে না যে আমরা কি আনছিং এটা বলতে পারো যে আমরা কি আনছি ইসলাম গ্রহণ কারণ ইমান এর সরাসরি সম্পর্ক একেবারে প্রাথমিক উচ্চ কলবের সাথে এর সাথে বিদেশ সাথে ইমান ইসলামের ফরকাই লুকিয়ে সাথে তুমি যে ইমান এটা বাস্তবে সত্য কি সত্য না এটা তোমার এই বাহ্যিক এই আমল কি করা যাবে না বুঝা যাবে না তুমি নিজেরা বলা দলে এটা দাবি করতে আমি মুসলমান মুসলমান দলের ভিতরে এসে গেছে ইমান বলতে পারে দ্বারা নিজের মুমেনি সাব্যস্ত করতে পারবে না কোন আমল ওই ইমানের জন্য সাক্ষী না সাক্ষী নাকি সাহায্য কোন আমল আপনি নামাজ করতেছেন আপনি সাক্ষী না আপনি হজ করতেছেন হজ আপনি আপনার ভিতরে ইমান আল্লাহ নিয়মিত যদি আদায় করে তাইলে তার এই সালাতে তার অন্যটা যেই ফলসটা আরো আছে সে দিয়া করাই দেয় করে ইমানোষণ সন্দেহ আর মাল নিয়ে আল্লাহ কি যাবে। সিদ্ধিক হইল মধ্যে আরো কি শক্তিশালী অবস্থান সাহেখ হওয়ার মধ্যে শক্তিশালী অবস্থানে যখন পৌঁছে যায় তখন কি হয় সিদ্ধিক হয় সাহেক হবে কখন যখন সে কি করবে জেহাদের পথে হাঁটবে জেহাদ করবে তখন সে গিয়ে কি হবে দেখ হবে আয়াতগুলি পড়তেছি না প্রসিদ্ধ আনাসা উনি বদলে গেতে পারছিলেন না তিনি বলতেছেন আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধে দিন বহুদের দিক থেকে জান্নের ধ্যান দিতেছি গিয়া শহীদ হয়ে গেছে কাসের সেনাবাহিনীর ভিতরে ঢুকে মুসলমান পরাজিত সবাই ভাবতেছে আর সেই বাহ্যিকভাবে জয়ী দলের ভিতরে ঢুকে এক ধরনের তারপরে ব্যাপারে শুধু উনারাই না আরো এমন মনোভাব ছিল আল্লাহ পাখিদের সব কয়েক করতে নাহাদুল্লাহ আলাইনি কিছু মোমেন্দের কিছু মানুষ আছে যারা বিজাল মহিলা না পুরুষ মহিলা কি মহিলাকে তো কি করে রু বেআালি খাওয়া লিখে যায় না পরেও যারা পিছনে তাদের কেলাপাক বলছেন কাদের সাথে পয়সা থাকু ইয়া নারীদের সাথে পয়সা থাকু ইয়া এদিকে পুরুষ বলার বুঝতে না আল্লাহ হাতে পুরুষ রিজাল তারা ওই কি পুরুষ সব আ शाहतर तमाम सेवर्ती स्टेपे से मर সিদ্দিক যে হবে সে অবশ্যই হবে তার ভিতরে অবশ্যই কি থাকবে ছয়টা আল্লাহ মর্যাদা তার জন্য রাখতেন অনেক এটা। কি আমার এখন নির্দিষ্ট আউবালী কাতরা তিন রক্তের প্রথম ফুটা তার গুণাগুলি কি হয়ে যায় মা গুণামা তার কোন জীবনে তার কোন কষ্ট আছে রক্তের প্রথম ফুটা পড়ার সাথে সাথে তার গুনামা এরপরে তার শরীরের উপর দিয়া যে ঢকল দিতে এটা কি আপনার ভাবতেছেন কষ্ট হইতেছে তাহলে কষ্ট না এই বাইহাতির রেবায়াত শিবিরানি রেবায়াত যে লাহিদু আলামাল কষ্ট পায় না শুধু ততটুকু তুই পড়লের আগে একটু কষ্ট হইছে না এই ফুটা পর্যন্ত এই অবস্থা বাড়ির মতো দেখছেন হাজি না ভুল আমি যাদের দেখছি উনি বলছেন যে মৃত্যুর সময় একটা মানুষের যে কষ্ট হয় পশমের গুড়া দিয়া যেই পরিমাণ কষ্ট হয় একটা মানুষের একটা পশমের ঘুরা দিয়ে যে কষ্টটা হইতে থাকে এই সারা দুনিয়ার মানুষের মধ্যে ভাগ করে দিলে দুনিয়ার জীবনে মানুষগুলি ধরে সহ্য করতে পারবে না কেন আর শরীরের অবস্থাটা কি এমনি হাদীতের মধ্যে যে একটা মানুষকে বক্রি জেন্ত সে হাদীতের যে বক্রি জেন্ত সোলাই ফেললে ফসাইয়া ফেললে তার যে পরিমাণ কষ্ট হইতে থাকে মানুষের রুহ যখন বের হয়ে যেতে থাকে তার কি থাকে এই পরিমাণ কষ্ট হইতে এক করে নিম্ন পর্যায়ের কষ্ট এটা আর রসুন নিজে কি করছেন মৃত্যুর সময় কি করতেছিলেন ইন্নালীল মাউতে সাকারত ইনাল মাউতে সাকারত ছিলেন আর রসুন কে পানি ডালা নিতেছিলেন মাউতে না সাকারত তো দেখেন আর সেই কষ্টটার থেকে সে কি হয়ে গেল নিরাপদ হয়ে গেল তার তারা কোনো কষ্ট নয়ুরা মিনাল জাননা জান্নাতে তার আবাস হচ্ছে দেখা শুরু করে আচ্ছা জাননাতে আবাসস্থল দেখা শুরু হয়ে গেলে এরপরে তার আর কোন কষ্ট থাকবে সেই দৃশ্য দেখার পরে দুনিয়ার উপরে দুনিয়ার দেহের উপর শরীরের উপর কি অতিবাহিত হয়েছে ইউসুফ আলম ইসলামকে দেখে যদি মিস্টারের মিস্টারের না মিস্টারের নারীরা কি করে ফেলতে পারে হাত খেতে ফেলতে পারে খুলে নিজের মধ্যে আসছে সালাম না হু আকর নাহিয়া আর জানাতেরামনে জানো তার সামনে ইউরাম জাননা এই অবস্থায় বুঝি তার দুনিয়ার এই বেহর উপর কি অবস্থা যেতে মনে থাকবে কোন কল্পনাই থাকবে না ইচ্ছে টুকরা আল্লামানের একটা জুড়া তাকে পরাইয়া দিবেন ইমানের জোড়া পরাইয়া দিবেন বলতে উপরে যে পোশাক পরানো হয় ভিতরে যে অবস্থা আছে সেই না আল্লাহ তালা একটা কুকুরের ভিতরে কি বকরির চামড়া পরাইয়া দিতেন ভিতরে বকরির গোষ্ঠা কুকুরের চামড়া পড়ায় এমন করছেন ভিতরে হাকিমানা পোশাক পরেছেন কি না এখন একটা কুকুর কথায় কয়ে তোমরা বোঝা নাই না মারের সতী জিনিস এটা উপরে দিয়া কুকুরের ছিল দেখা গেলে কি হবে ভিতরে এটা বকরি ছিল কেউ এ মারের সত্যি কথায় রক্ষা দিবেন কিন্তু ধরবেন ব্যাপারে মারের কথা কয় অনেকে নীল আছে পরিপূর্ণ ইমানের পোশাক তাকে পরাই দেওয়া হবে কি আল্লাহ তারা কামেল মুমেন বানা তাকে দিতেছে মুমেন এ কামেল হয়েছে দুনিয়া থেকে দিতেছে কোথায় গিয়েছিস আরো অন্য আল্লাহালেরোহাদা তোমরা যে কষ্ট করছো ভালো ভাবতেছে না সে ক্ষমতায় গেছে তারা আল্লাহ ভালোবাসে না না। এই বিপদটা তোমাদেরকে দিচ্ছে ভালো কাজ করলেও কি আসবে বিপদ আসবে ওই দিনে আমি আলোচনা করতেছিলাম একটু সে বলতেছে যে পুরো সুন্দর উপর থাকেন তাই কোনো বিপদ আপনাকে ধরবে না নির্দিষ্ট বিপদ আসছে কেন লেখা দাঁত হয়ে দিল কেন লেগে লোহার করা মাথার মেঝে ঢুকে গেল কি সেই সময় রসুন সুন্দর উপর ছিলেন না না এটা দুনিয়ার মধ্যে দিনের পদ তারা কি করবেন কষ্ট দিবেন বরং এই কষ্টটাই হল দুনিয়াতে তার কি উপার্জন দিনের পথে যেই পরিমাণ কষ্ট এটাই হলো দিনের জীবনের সময়টাকে তার অতি মূল্যবান মানানো এটাই সবচেয়ে বড় সবচেয়ে এই যে সিরাতে মুস্তাকিম বলতেছি সিরাতে মুস্তিমের এই ধাপ গুলো পারে কারণে না এই সমস্ত তারা ক্লান্ত হয় না এবার থেকে নাক অহংকার করে না মুহূর্তে তারা শিথিলতা দেখায় না অলসতা দেখায় না কেউ জানে না এদের সংখ্যা কি সেই পরিমানে হইতেছে চলতেছে তারপর আল্লাহ কহিনী আমি টিভির মধ্যে আমার প্রতিনিধি পাঠাব মৌলিক পাত্রে তার কষ্ট নাই আমি লম্বা আলোচনা তার এবার কি নাই কষ্ট নাই আর আদমের এবাদতের মধ্যে কি আছে কষ্ট কি আছে কষ্ট আছে আর এই দুনিয়ার এই তো কষ্টদের স্বরূপ সবচেয়ে বেশি কষ্ট করে গেছেন কারা নানীদের মধ্যে সবচেয়ে বড় নবীকে রসুল আল্লাহ সবচেয়ে প্রিয় উল্লাহি মালাম রসুল বলে গেছেন আমাকে আল্লাহ ডিমের পথে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে এই পরিমাণ কষ্ট কেউ দেওয়া হয়নি এখানে একটু অনেক নদীতে না রসল সম্লামের সূক্ষ্ম অনুভূতি মর্যাদার উন্নতি তার আল্লাহ তালা নৈকৃত্যের অবস্থানের কারণে সামান্য ফুলের টুকা দেওয়াটাই আরেকজনকে জবাই করে দেয় কেউ বেশি কষ্ট করে দুনিয়া হিসেবে আপনি একটা সাধারণ এবং এর উল্টা প্রতিক্রিয়াটা হবে না ঠিক এই বিষয়টাই রসুল সালকে শুধু মৃত্যু বলা আল্লাহ সমাজের মধ্যে আমাকে একজন সমাজের মানুষের মিথ্যাবাদী হিসেবে জানে মৃত্যুক বলে আপনি সাল্লাহ ইসলাম কি আস্তা নাসরু যারা আস্তে তামিন বি তারাই লাগতো তারা মৃত্যুক বলতেছে পাগল বলতেছে আরে এক আরেকজনদের জবাই করেছেন আর কেউ বেশি কষ্ট হয়েছে রসুল সালিস হ্যাঁ এই জন্যই মনে হয় যে আপনার উজ্জ্বল কি বেশি আপনার উজ্জ্বল আল্লাহ তালের কাছে কি বেশি এই কারণে আপনার কষ্ট কি মৃত্যুর কষ্ট হ্যাঁ দুইজনের মৃত্যুর কষ্ট হইতে إن عظام البلايه، বালায়ে عظام العجر ما মা البلايه على আলা عظام البلايه جه؟ روطي دان بجباله بي কি سيرونو باته؟ قشت روطي دانو باته قشت دي كوري من بيه هو بيه؟ روطي دانو كي هو بيه؟ خيه كوري من بيه؟ اي جنة وي مسلم شرقوا روائي رواب كي بدال اسلام غريبا ইসলামের জন্য অসহায়তার শিকার হয়েছে ইসলামের ইসলামের গুলোই পালন করা একটা হুকুমই পালন করা এক সময় পালন করতে এটার কষ্ট ছিল আরেক সময় পালন করতে এটার মধ্যে আরাম বলেন কোন সময়টা তারা মর্যাদা বাড়ে বেশি তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে করেছে এবং যারা সম্পর্কে যারা পূর্বে কি করেছে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করেছে এবং কি করেছে ফিচাল করেছে তারা পরবর্তী মর্যাদায় কি আজ বিশাল বিশাল আল্লাহ তালা কি বলেছেন কিন্তু কষ্ট কি আল্লাপর বলতেছেন বাহ্যিক রেজাল্ট কম হয়েছে মর্যাদায় এখন বর্তমানে দর্জন শহীদ বল হামদারা জেলার মর্যাদায় মর্যাদা দিলেই হইছে মর্যাদা কে বলছে আরেকজন আছে যে নাকি এই মানে বই সমাজের মধ্যে বিপরীত মুখী সেই সমাজের মধ্যে হক তারা দেখি করে দিদি সুলতানি জাইর মানে কি বুঝলেন সুলতানের জাহেদ শাসক নির্দিষ্ট ব্যক্তি হওয়া প্রয় অপরিহার্য গোষ্ঠী হইতে পারে সমাজ হইতে পারে বিচার একটা শক্তির কেন্দ্র হইতে পারে যেটাই হতে পারে चौबीस साल खिलाफ कथाप्त बिलुप्त हो जावर मुसलमान मध्य क्या खिलाफ तो न মুসলমান সঠিক দিন পালন করবে এবং দিন পালন করার দ্বারা বাহিনী কোনো একটা সহায়তা এমন এমন ব্যবস্থা পৃথিবীতে উত্থান আছে সঠিক দিন পরিপূর্ণ দিন পালন করতে যেই যাবে তার উপর সব দিক থেকে কি আসবে বাধার বাধার এর আগ পর্যন্ত খেলাপত্রতা চালু থাকার পর্যন্ত নাম কেউ থাকলো। একটু না একটু কিছু ছিল এই সুযোগটা আছে পৃথিবীর কোন একটা ভূখণ্ড এমন আছে যে কোন একটা শাসক আছে জাহিরি প্রতিষ্ঠিত যারা এই আল্লাহর পথে জেহাদের হাতে কি দিবে সাহায্য করে আছে দুনিয়ার দিক থেকে দুনিয়ার দিক থেকে আল্লাহ সহায়তা তাদের থেকে দুনিয়ার দিক থেকে যত অসহায় হবে আল্লাহর দিক থেকে তত বেশি ঘনিষ্ঠ হবে না একদিকে দূরে হইলে আরেকদিকে কাছে হবে এটা স্বাভাবিকই একদিকে থেকে দূরে শত্রু ছিল নবীদের শত্রু কি ছিল যুগে যুগের যত অপরাধী ছিল সব নবীদের কি ছিল শত্রু ছিল তো অপরাধীরা বন্ধ হবে ওলা কিলো না বন্ধু হবে না তো হবে নাই চিরদিন তোমাদের বিরুদ্ধে কি করতে থাকবে সম্ভব হয় সেই পরিপূর্ণ সম্ভব হবেই না সেটা আল্লাহ তালা ভবিষ্যৎ কিন্তু তারা চেষ্টা করবে তোমাদের চেষ্টা কোন প্রকারের চেষ্টা শুধু খালি কলম দিয়ে চেষ্টা মিডিয়া দিয়ে চেষ্টা না তো যেই শত্রু আঘাত করতে থাকবে আল্লাহ তাহলে সব নবীদের ব্যাপারে বলেছে যে অপরাধীরা তোমাদের কি থাকবে শত্রু থাকবে তো অপরাধী বন্ধ হয়ে যাবে মুসলমানদের হাটিমো মানে তাই সবচেয়ে নবীদের তরিকার উপর কে থাকবে নদীদের তরিকায় যে থাকবে দুনিয়ার অপরাধীরা তার শত্রু হবে না বন্ধু হবে কি হবে শত্রু হবে শত্রু হবে না বরং কারবে কারণের উপর আঘাত করে আঘাত করে হজের উপর আঘাত করে অন্যান্য জিজ্ঞাসা আঘাত করে আঘাত করে কের উপর সবচেয়ে নবীদের কাছের জমা এরা সবচেয়ে নবীদের কাছের জমা ছিল সুরার আলোচনা হাজির স্পষ্ট আছে বিক্ষিপ্ত হয়ে যাইতেছে আমি ওই উগরের দিক থেকে শব্দ থেকে হাজি মুসলিম আল্লাহ তালা যার ভালাই চান আল্লাহ তারা দিনের বুস দান করেন মুসলিম আর মুসলমানদের একটা দল থাকবে সশস্ত্র ভাবে যুদ্ধ করবে হাত কি হওয়া পর্যন্ত কায়ে হওয়া পর্যন্ত এই হাদি এটা বুকারি শরীফের মধ্যে ফিতাল শব্দ ছাড়া আসতে মুসলিম শরীফের মধ্যেই ফিতাল শব্দ দিয়েই আসতে জা বরিবা জা বরিবনে আবদুল্লাহনে আমির যাই হোক এখানে হাতিতে স্পষ্ট শব্দ মুসলিম শরীফের মধ্যেই ছ মুসলিম শরীফে এক কাহি থেকে ইমরানি আর নাসাই এর মধ্যে সালামি থেকে নাসাই শরীফের মধ্যে এই হাদিস আলহি বা মুসলিম এই দিন কায়েন থাকবে এই দিনের উপর মুসলমানদের একটা জমাক ইতাল করতেই থাকবে ঠিক আছে থাকবে ইটাল করতেই থাকবে যুদ্ধ করতেই থাকবে ততক্ষণ পর্যন্ত এই হাদিসটা মিসকাশরীফের মধ্যে আসছে মিসকিফের ব্যাখ্যাই মোল্লা কারি এই হাদিসের মধ্যে বিচবাবি হাজ হি লালি পাওয়া যে দিনটা যেমন থাকবে কি দলটা যুদ্ধের কারণে মোল্লাটা এটা শুধু তার ব্যক্তির ব্যাখ্যা হিসেবে আমরা গ্রহণ করতে না এটা ওই রসম ওই হাদিজ আল্লাহ তাহলে যুদ্ধকে এই সারা রসম বলছেন এই দলটা যদি আপনি পরাজিত করাতেন হালাক ফিরতেন পৃথিবীর মধ্যে আপনার আলাদা থাকবে না যদি আল্লাহ এক জঙ্গে আরেক জঙ্গে হত না করতেন না দোমাইতেন যদি আল্লাহ না রাখতেন पृथिद्वसि दफा ना थे मस्जिद रक्षार व्यवस्था की पैसा बिक्री ना दफा हाँ কারণ এই মসজিদটা তো ঘুরাই দিবে তারা তারা একটা কারণে নাম জানি আর কত হাজারো মসজিদ এবং এই কাফেররা কুফারত করতে করতে এই দেশের মসজিদ ঘুরা যায় নাই এই দেশের কত মসজিদ রুটগার হয়ে যায়নি হয়েছে না জানেন কি না এই যে গোলাপ ছিল এখানে এই জন্য এখন আছে রোডের মধ্যে আর মসজিদে ডিস্টার্ব মসজিদ টা আন্দোলন করছিল সে সময় এই মসজিদের চিহ্ন নাই ওই পরে মসজিদ বানিয়েছি রেখে করে দেখেন ইমান আমাদের সুম্পে গিয়ে পড়ছে যাই হোক আমি সেটা বলতেছি না এই বোহারা সমর মসজিদ গুলি নাই একে একণ বর্ণনা করে আল্লাহ একটা কারণ উল্লেখ করছে যে এইগুলি ধ্বংস হয়ে যায় কি কারণে তাহলে আমাদের বয়ান করা কারণ গুলি ঠিক না আল্লাহ যে কারণটা উল্লেখ করছেন মসজিদ করে তারা তোমাদের উপর রাজি হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম অনুসরণ না করে নিবে তাদের মিল্ল তাদের আদর্শ গ্রহণ না করে আবার তাদের তরিকায় চলে না নেবা তাদের গণতন্ত্র যতক্ষণ নাইন না এত দু সুযোগ দিতে এসব একটা কারণ হয়েছে আল্লাহ বলছে না যে দফা যদি না তাকে সব ধ্বংস হয়ে যাবে এখন দফার পথে সব মুসলমানদের হাটা উচিত ছিল না যে ধ্বংস করে দিচ্ছে পৃথিবীর বিভিন্ন ধ্বংস ফেরা কিনা আরে দিছে কিনা ইদার করা উদ্ধার করা মুসলমানদের উপর ফরজ ছিল কিনা কিন্তু এই ফরজে আইনের সাথে সবাই কি করে নাই হাটে সবাই হাটে নাই যেন আমি কি করবো আল্লাহ তুমি তুমি নিজেকে বাধ্য করা যায় না বাধ্য করতে তুমি পারো হাজি আর মোমেনদের উদ্বুদ্ধ করো অন্যায়তা নিজে বলতে মুমেনদেরকে উদ্বুদ্ধ করো কে জন্য হিতালের জন্য হাজরিদি মুখ মিনি কিতাল দেখি উদ্বুদ্ধ করো হিতালের জন্য সে নিজে একা হইলেও কে নিজে দেওয়া নিজে দেওয়া কলাম হবে কি আগে একা হাঁটলে আমি উৎসাহিত করলাম দাওয়াত দিলাম আমি নিজে তেলের পথে হাঁটলাম প্রস্তুতি নিলাম সবই করলাম তেল কি আসল্লা দিই না কাপারু আশা করা যায় এতটুকু দিয়েই আল্লাহ পাক্কা পেদের যুদ্ধটারে কি করবেন থামায়া দিবেন বাস্তবে এখন যারা ওদের মুখোমুখি অবস্থান আমরা এই সমস্ত বিভিন্ন যে এইগুলি যদি দিন হয়ে থাকে তোমাদের দিন থেকে ফিরানো রাগ পর্যন্ত তারা বোমা মারতেই থাকবে বোমা মারতে থাকবে মাদ্রাসা যদি দিন থাকে মাদ্রাসা বোমা মারবেলা কুমা এই জন্য যে তোমার থেকে অগ্রসর দিনের দিক দিয়া ওই প্রথম সারিতে যারা আছে তারা মুখোমুখি হয়ে আছে তারা কি আছে মুখোমুখি হয়ে আছে তারা বেড়া ওদের কারণে বাকিগুলি হেফাজতে থাকতেছে আমিলা বিহা সবগুলো নাকামলের সুযোগ তারা করে দিয়ে রাখছে নিজেদের গান দিয়ে রক্ত দিয়া। এর মহাভিদ এদের থেকে কেউ যখন উচ্চ পর্যায়ের পয়সা যাবে সেই নাকি আল্লা সাহায্য করা যায় আল্লাহ করা যায় আল্লাহর সাহায্য আল্লাহরে বাধ্য হবে আল্লাহ দিন ধরে সাহায্য করবে কেন পুরানি ক্যারিমের আয়াতের মধ্যে আল্লাহ তালা করছেন আল্লাহ لقد ارسلنا رسلنا بالحق وانزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالتقى وانزلنا الحديد فيه باس شديد ومنافع للناس قران নাزل করছি আর লোহা নাزل করছি সুবহানাল্লাহ কুরআন মানবা আর লোহা এর হেফাজত করবে লোহা এর আল্লাহ পাক নাزل আল্লাপাক দেখতে চান যে কে আল্লাহ এবং আল্লাহ না দেখে সাহায্য করা সাহায্য করবে কি দিয়া হেফাজতে এইটা আল্লাহকে সাহায্য করলে ব্যবস্থা হইলো আর কাপেররা আক্রমণটা করতে কি দিয়ে সুতরাং যে হাদিব নিয়ে আসবে আপনি তার সামনে রোমাল নিয়ে এই হাদিসেই আপত্তি আছে তার সামনে এখন আপনি মোকাবেলা করবেন কি হাদিন কি? আপনারা ওয়াকাতিলুহ তুমিও দ্বীন রক্ষা করতে চাও। ফেতনা থেকে মুক্ত হইতে চাও মুক্ত করতে চাও। ওয়াকাতিলুহ তুমিও কিদান করো। হাতা লা তাকুনা ফিতনা। তার হবে না? ফিতনা থাকবে না। ওয়া ইয়াকুনা দ্বীনু আর দ্বীন কি হবে দেবে? আল্লাহর জন্য যাবে। তারা সরাসরি টিতাল করে দিয়া রাখছে কিনা আমাদের উপর আক্রমণের অবস্থায় আমরা আক্রান্ত অবস্থায় আছি না আমরা আক্রান্ত অবস্থায় আমাদের করুন ওটা কি আর আক্রান্তটা কোন কথা মূল দিন থেকে বিভিন্ন দিন থেকে চির জন্য কার্যকরী তাদের যে আক্রমণ সেই আক্রমণটা কোনটা শক্তি যখন হাতে এসে তাদের অটোমেটিক অন্য অন্য তাদের হাতে অর্থনীতি চলে আসবে সংস্কৃতি চলে আসবে সবকিছু আমার আফ্রিকা অঞ্চল জয় করছিলেন উনি কি নিয়ে আগে ছিলেন এই ইস্পেন জয় করছিলেন তারসাদিন কি নিয়ে আগে ছিলেন তারা তারা কিন্তু কত জনের সতেরো না কত হাজার এই যে মহিনুদ্দিন কি করতেন এই বুজুর্গি বুজুর্গি বুজুগি বলতে এই সুফিগিরি আর এই মানুষদেরকে মাদারি বানিয়েছিলেন কি বানায় নি আল্লাহ কই নিয়ে বুজুর্গদের আসলে বাস্তবে ব্যক্তির পিছনে এইভাবে আমরা তার তৈরি কাটারা ফেরা দিয়া আসলে তিনটা কি মুস্তা কিন্তু আমি আলোচনা করতেছিলাম যে সাহায্যের স্তরে নাকি স্তর নেহ স্তর না আল্লাহ এখন প্রত্যেকটা পরবর্তী স্তর ওই মর্যাদা কষ্টটা কি আলোচনা হয়েছে আরেকটু বিষয় এখানে না বললে মানে বেশি অসম্পন্ন হয়ে গেছে সিরাজে মুস্তাক কোরআনের রাস্তা বলা হয়েছে না কিন্তু একটা কি বাতাস কি রাও বিহি কাত স্বীকার করে না সে বলে যে একটা কাল্পনিক জিনিস জান্নাত এবং সে তর্জমা করছে সব কোরআন কারিমে যেমন নাকি সমান হোক যার তদন্ত কি হবে হালকা হবে মানে দুনিয়ার মধ্যে টাকা পয়সা কম থাকবে মিল থাকবে না জানাতে ভাড়া দিতে হবে জানেন কিনা ফের কি বাড়িতে জানেন এরপরে কয়েছে কি কারণ সে কী শেষমূর্তি কিছু না সেই সময় সারাদী শত্রু তাকে দেখাচ্ছে এখন সে আবার ইমান নিয়ে আসলো এই ভয়ে দিতে মাটি দিতে আসতো গেল দিল আর আল্লাহ বলছে আল্লাহ হ্যাঁ এতক্ষণে গেলে এখন গ্রহণ হইতে তিরস্কার করছে এতক্ষণ আসবেন সুরা কোন আসবন আছে না মাঠে সুমিস্ত পানি করেছিল হাল আসব সুমিস্ত পানি মিষ্টি বললাম আমি যে অপব্যাখ্যা করলে কেন করা যায় এই জন্য কুরানের পিছনে আহলে কুরানুপা কুরানো লিবিয়ার মানে হাজি মানে না কারণ হাজি মানলে কুরানের অপব্যাখ্যান যায় না মন মতন যায় না কি মানে না হাজি মানে না মানে এই জন্য কোরআনের ব্যাখ্যা নিতে হবে কি অনুযায়ী এই ব্যাখ্যা না পাওয়া গেলে এটা পাওয়া নিতে হবে ঘুর থেকে সাহাবাই সাহাবাই কারামের থেকে নেওয়ার নির্দেশ পুরাণিক মধ্যে এখানে দেখেন এই রসুল সাল্লিয়ামের সুন্না থেকে কি নিতে হবে পুরানের আয়াদের ব্যাখ্যাটা কি করতে হবে কি বুঝছেন এবং কিভাবে কাজ কারণ এবং সালাতের দুরস্তি পাওয়া এবং পুরানের কেনিম সালাদুয়ারে এবং দুরস্তি করতে পারছি হুজমিন হবে ঠিক পুরানি যেহাদ একটা শব্দ আছে সব পোখায় এগুলা মুস্তাহিদিনেক এখন এর আইসা বলতেছে যেহাদ বিভিন্ন প্রকারের হইতে পারে দিদির মুখে লুকমা দেওয়া হয়ে যাওয়া জাহাজ আরে পুরানের সব ঠিকভাবে আমল রাখতে বলা হয়েছে সেটার মধ্যে কি যেহাদের ফিল যেহাদের তা আমল রে পুরান বলা হয়েছে না পরিপূর্ণ শক্তি সেই শক্তি নিয়োগ করারে আল্লাপা কি শব্দ দিয়ে ব্যক্ত করতেন করছেন এটাও কি জেহাদ একটা পরিভাষা আছে আমি আজকে পাঁচ হাজার নামাজ মা কষ্ট বেশি না কষ্ট বেশি নি পালও দাদি কষ্টা তা কি করছেন রসুল সাল্লাহ নিজের দেহাতা দেখা গেছেন সাতাশটা যুদ্ধে নিজে অংশগ্রহণ করছেন পঞ্চাশটা যুদ্ধের উপরে সাহায্য কি করছেন পাঠিয়েছেন এখন এই পুরানে তুমরা যদি যেমানো যদি এই ব্যামান তারা হেরা দেওয়ার না অপর অপর লোকদেরকে বলা হইতেছে যে নাচেরা যে অভিমান আনছে নাচ সেই সময়ের নাচ কারা পদ বাদ অন্য পদ যে ধরবে তাহলে আমি তার পথে সেটা দিব জাহান্নামে তারা ঢোকাই দিব এই মুমেনদের পদ বলতে সাহাবাই হইল মেয়ে তোমরা সবাই তাকে সাথে। ওনারা ফলাফাই করছেন কিভাবে তারা জেহাদ করছেন কিভাবে তারা এই শব্দ দিয়ে কি বুঝছেন এই সবগুলো আমাদের নিজেদের ব্যাখ্যার সাথে মিলাবো না মিলাইব কার সাথে সাহাবাই সাথে আর বারবার মিলাইবো কার সাথে সাথে সহজ সরাসরি কোরআনই স্পষ্ট পাওয়া গেল যেটা ভিন্ন ধরনের কোন কি বিপরীত দলিল নাই সুন্দরমান দেওয়ার বিপরীত নাই সাহাবাহ কারণ আমাদের বিপরীত নাই তা তো কোরআন থেকে নেওয়া হবে এরপরে কোরআনে না পাওয়া গেলে বা কোরআন যদি আমাদের মধ্যে বুঝে না আসে না আর উম এইভাবে কি করতেছে আবহাওয়া খেলতে কি কি করতেছে চলে আসতেছে তা এই ধারাটাই হইল সিরাসে মুস্তাকি এবং কি সহি ধারা যে সাহাবাহীকার যে ধারাটা কি করেছেন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 তোমাদের মধ্যে তার দিন থেকে কি হয়ে যায় ফিরে যায় যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে আল্লাহ ভালোবাসা উপরের থেকে হয় আগে মা বাপে সন্তানের বেশি ভালোবাসে সন্তানের কম ভালোবাসে আল্লাহ পক্ষ থেকে আমাদের অল্প শুধু চাপি দিয়া দেওয়া পুরো চাপি দিয়ে একটু কি করে দেওয়া ঘুরা দেওয়া পুরো ভিক চালু আল্লাহ পাক কি করে তারা কি করে ব্যাপারে কঠিন দয়াবান কঠোরতা এই জিনিসটা প্রকাশ পায় কিন কোন সুরতে আল্লাহর পথে তারা জেহাদ করে তারা কোন তিরস তে কি করে না করে না এই জেহাদ আমল যেটা পিছনে আমি ছেড়াটি আসছি যে আল্লাহ বলতেছিলেন যে মুজাহিদ অর্থাৎ বার্যিক অন্য কোন আমলে দ্বারা ওই তাদের আল্লাহ অন্য কোন আমলে তারা কি বুজাদাবে না না কিন্তু ইমান বোঝা কিসের আমলের দ্বারা জেহাদের আমলের দ্বারা انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتدوا وجاهدوا بأموالهم وانفسهم في سبيل الله اولئك هم الفائزون اضرب الايه بتقولت لا يتقن الذين يؤمنون بالله واليوم الاخرين يجاهدوا بأموالهم وانفسهم والله ব্যাপারে কি করেন জানেন অর্থাৎ যারা জেহাদের থেকে গা বা চায় না তারাই হলো মুক্তাটি এদেরকে আল্লাহ তালা জানেন তাহলে আল্লাহ তালা বলে যে তাক অর্জনের জন্য কাদের সাথে থাকো সিদ্ধি সাথে থাকো মুতাকি কারা হুকুম না মাতা আলা বিনা শরব নিফা মারা গেল যুদ্ধের শরীর যুদ্ধের নিয়ত তা নেফাকের একটা সাখার উপর সে মৃত্যু বরণ করছে নেফাকের সাখার উপর যদি মৃত্যু বরণ করে থাকে তাহলে দুনিয়ার মধ্যে বাইতে থাকা অবস্থায় কিসের উপর আর নিফাক যার ভিতরে দিনের সহিগন পাবে মুস্তাজিয়া কি লা ইয়াফাহুন মুনাফিকরা বুঝবে না এরা কোরআনের ক্বারীমের আয়াত ওয়াইযা উনজিলা সূরাতুন নাযরা বাযুম ইলা বাযিন আইয়ুকুম যাদা তু ব্যাপারে আল্লাপে তার আনন্দিত মারাদ যাদের দিনের ভিতরে কি আছে মারদ আছে যখন নাকি সুদীর্ঘ কোনদিন আর পিতালের আলোচনা করা হয় না দেওয়া না আল্লা ভয় করার মতো অথবা তার চেশি ভয় কারণ আল্লাহারে ভয় করলে তো আল্লাহকে পৃষ্ঠে দিব মানুষে ভয় করলে মানে শিখি তারপর সে কি করেছে ভয় করে এই মানুষ যে ভয় করে আল্লাহারে রাই আল্লাহ কি কি করে ভয় করে যে আল্লাহরে ভয় করে মানুষ তার চেয়ে ভয় করে তো ভুক্ত তার ভিতরে দিনে সকাল আসবে দিনের বুজালবে। মাইনুরি দিল্লাবি াই উভাকি বি হাতে মধ্য মহাবেরাজল মলছেন। মাইনুরি দিল্লাহ বি খাইরাই ইউফাক্তিহু ফিদদিন ওলা তাবাল আত মিনাল ুসলিমিমে য়ক ছিললুনা আলাল াখা। আল্লাহ লা গাল ফাকাহা তার খাই চা তার ফাকাতদান করেন আদিননের একটা জমার মুসমদ্রা জমা ম প ফিতাল সে থাকবে। লেবুজাগলো মুহাবে রাজ তনা এখনে ুনোটা এক সাথে হাততেও অরাসন সাে প থকি। যে ফাহা আলাবিক কিয় দিনের পথ কালে পথে দইতে পারে। আর মুনাফে যেহেতু পরিণাম জানে না সে আল্লাহর আশাবাদী না এই জন্য মানুষের খারাপ করিল তা আমি তো গেলাম এই মুনাফেক এই বোঝ নিয়ে বুঝতে পারি মুনাফিলাম ব্যাপারে বলে দিচ্ছি দুনিয়ার বাহিরি বিষয়টা ওকান আর তারা খুব কি কিছুক্ষণ দুনিয়ার ব্যাপারে সে অবস্থায় সে নিজের নাজুস নজুর অবস্থা কেস কেমন মুসলমান কেমন হম কেমন রসুলের আদর্শ আদর্শবান যে রসুল একজন সাহাবীর জন্য জান দিয়া দেওয়ার জন্য চোদ্দ সহ কি হয়ে গেছে জেলি একজন মহিলাকে কি করছিল একটা মুসলমান কি ছিল মুসলমানেরা একটা মুসলমানের ইন না তাইবার না বোন শুধু হারেছে হারেছে একটা মধ্যে যদি শহীদ আমির হবে কে যা করলে আব্দুল্লাহ তিনজন আবদুল্লাহ সালাম উনি ইহুদি চিনাম করে মুসলমান উনি এই হাদিস শুনে বলতেছেন যে আল্লাহর কথা করে শহীদ হয়ে রসুলের এই ধরনের সম্ভাব্য কথা বলার এই কাপড় উনি রে গেছেন মসজিদের বাবুকে রসুলের পিছনে নামাজ করতেছেন জুমারের জুমার নামাজিরা রসুল দেখতেছেন আব্দুল্লাহ রাহা তোমাকে তো সেই কাপ যে কাপেলা সকালে রওা হয়ে গেছে সেই কাপ এখানে তুমি আল্লা রতুল ভাবলাম জীবনে শেষ নামাজা মসজিদ এটা আল্লাহ রতুল করেছে রসুল যে তুমি যদি দুনিয়া এবং দুনিয়া সবকিছু খরচ করো তাহলে মা রাত হন তাদের সকালের সজিলতে পুদ্ধি খারি নিজে বলছেন যে ওই যে তোমরা হাতে সাল্লাদাই গিয়া বলাই না মা যে পদ বীক্ষণে তাদের হয় জলাফির হয় আল্লা তালা তার নেতায়ন করতে আল্লাহ লোকের আর সেই নেতর কিয়া করতেছে আমাদের বানান্য নোমল গুলি চিন্তা করে দেখেন এই আব্দুল্লাহ নিশ্চিত এটা মুসলমানের দ্বারা কি করবে না হবে না আজকে আমরা কোথায় এই পরিস্থিতি এখন মাইয়ার তর্দায় যে বেপারে চলতেছে তখন সেই ক্ষেত্রে করণীয়টা কি কোরআন আয়াত কি মাইয়ার তর্দাঙ্কু মান দিন কোন বর্ণনায় আসছে যারা তাদেরকে লাঙ্কিত করবে অর্থাৎ তাদেরকে সাহায্য করবে না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 আর বিরোধিতা করবে তো অধীন থাকা উচিত না তাদেরকে সাহায্য না করিয়া তাদের বিরোধিতা করা বা তাদেরকে বিভিন্ন ভাবে কটাক্ষ করা তাদের দুর্নাম করা বা এর যেহাদের বিরুদ্ধে বলা এই গ্রুপে তো থাকা উচিত না তাহলে তার হ্যাঁ হকের জমাতে বিরোধিতা জিজ্ঞাসা করে কত মুসলমান আজকে জেহাদের বিরোধিতা মানুষ যদি নামাজের বিরোধিতা করে সে মুসলমান থাকবে জেহাদের বিরোধিতা করলে সে মুসলমান থাকে হাতি মুসলমান আল্লাহ সে মুসলমান খালি খাঁটি মূল জিনিসটা এইবার কিন্তু আসে জানা আছে আমাদের মানুষ বিরোধী আমাদের নষ্ট হয়ে যাতে অর্ধেককে দিন আমরা বুঝাইছি মানুষদের কে ফর দিন আমরা যারা বলছে যে আমরা আপনি যদি সব না পৌঁছানা উঙ্গিরাইলে বাবু যদি না পৌঁছান কিছু যদি আপনি না পৌঁছান সোনা বাল্লার তারিখ চালাকা আল্লাহ চালাতেন দায়িত্ব আদায় হয়নি সত্য হবে পরিপূর্ণ দিনের ভিতর দুঃখ পরিপূর্ণ হুকুম নাজের হয়ে যাওয়ার পরে এখন পুরবর্তি অবস্থানিতে আসি মুক্তির জিন্দি তোদের হুকুম নাজার হয় না এই জন্য মকি জিন্দিগীতে যা করেনি সে বিধান না ছিল সুদারণ ছিল সুদাহ ছিল নাকি মক্কি জিন্দিগিটা ছিল এখন যদি কেউ যুক্তি দেখায় দেখেন মক্কি জিন্দগির মধ্যে মানুষ অর্থনৈতিক দুর্বস্তার মধ্যে ছিল কেউ কেউ কেউ সাহায্য করতো না মানুষের মধ্যে টাকা পয়সা ছিল না একজন বাইরে খাইছো এমন একটা অবস্থা ছিল না সেই সময় সেই সময় সুদ্ধারে কি করা হয়েছে হারাম করা যে যেটা অমানবিক জিনিস সাহায্য করো তোমরা মোদিন একদিন সুদ্ধারে কি কয় হয় না হারাম করা হয় না সুদ দেওয়া হয়েছে যেভাবে পারো জীবন বাঁচাও আসার পরে মানুষের মধ্যে আবার যুদ্ধের মাঠে পানি পান না আরেকজনকে কি করে দেয় পানি পান করা যদি মাল রেখা দেয় খালি ওরা তার ওরা পাব ওমান তারা তার দায়িত্ব আমার এখন আমাদের দেয় একজন দেয় বরং আর একজন পেটে ফ্রিমেরা টাকা সেই পরিবেশ এখন কি মোদিনার অবস্থা না অর্থনৈতিক ভাবে মোদিনার অবস্থা না মক্কর অবস্থা তাই যাই কি যাবে এখন হালান হয়ে যাবে সেই সময় আল্লাহ সে জান্নাতি হয়েছে না হয় নাই হয় নাই ইটা সময় ইটা আল ধর্ম দিয়া জান্নাতি হয়েছে না হয় নাই এখন যদি হুবহু ইহুদি ধর্মটা অবিকৃত হয়েছে খ্রিস্টান ধর্মটা অবিকৃত হয়েছে যদি অবিকৃত অবস্থায় ফরজাম ঘেরা নিলামের পুরা আমল তার সামনে করে সেই দরকার হুবহু পাইছে সেটার উপর আমল করতেছে জানাতে আসলো এখন তুই দিতে পারত না دين كنت تفعل ذلك يوم عطم لكم اليوم أطمى لكم دينكم مطمى لكم يوم عطم لكم لكم كما تفعل ذلك ونحن نفسكم ونحن نفسكم تؤمنون ببعض الكتاب وتعفرون ببعض الله كتابر كثيرا ونحن نفسكم فما جزاء من يفعل ذلك منكم إلا غذي من في الحياة الدنيا ويوم القيامة يردون إلى شد العذاب দুনিয়ার মধ্যে জলান্তনার জিন্দি জোজাতে হবে আশেপা তো কঠিনে যাবে কি তোমার ভাইয়ের মারতেছে তোমার বুনে জিনা করতেছে তোমার বুন থেকে কাটা তুমি কিছু বলতে পারতেছে না বলো না তোমার অনুমতিও নাই বরং তুমি আরো তারা গিয়া ঠিক দাও তুমি তার জন্য গিয়ে লাইন ধরো এত কি আছে বলো তুমি আমার নামে মুসলমান লঞ্চনার জিন্দগি আছে কি না আছে না অর্ধেক দোষী অর্ধেক শাক্তি আর অনেক গুলি দেখি রাখো গুপন দেখো তুমি আর অদ্ভানি মাতা দুন সারা দুনিয়া অযদি গ্রহণ করে থাকে দুনিয়ার বাচ্চা দিদি তারা গ্রহণ করবে গোপন করে না হলিনা কিতাবের মধ্যে মানুষের জন্য আমি বয়ান করে দেওয়ার পরেও। আমি বয়ান করছি আল্লাহ চুপ বিভিন্ন নবাও তাদের কি করতেছি দিয়া তার জীবনটা শেষ করে দিতেছি তার ক্যান্সার হয়েছে ডাক্তারের কাছে গেছে ডাক্তারের বুঝতে পারছে ক্যান্সার হয়েছে তার একটি খাদি রেখে দিয়া দিচ্ছে ক্যান্সারের কথা ভয়ান কেমনটা কোন দুরবস্থা এই যে লাঞ্চনার দুরবস্থা উন্মুত্ত ইরাহিনা বিভিন্ন ধরনের সন্দেহজনক বেচাকে লিপ্ত হয়ে তামাকু তোমরা তো আخذতুম আযনাবা Fakat Fakat ওয়া রাজিতুম বিল জারআ মানে গোবাদী পোশু যন্ত জানার তলনের মধ্যে কেয়াজেবে তোমরা লেকে যায়বে এর পিছনে লেকে যায়বে আর জমি জামা কাজ করতেগুদের পিছনে কেয়াজেগা কইরা যায়বে কতা রাক্তুমুল জিহাদা ফি সাবিলিল্লাহ জিহাদা আদ্য তেরা দিব সাল্লাল্লাহু আলাইকুম দুলা আল্লাহ তাআলা তোমাদের কেমন কথা আর ওই আয়াতের মধ্যে বলে যে দিন সেরা দিলে আল্লাহ কোন গ্রুপ নিয়ে আসবেন মুজাহিদ গ্রুপ নিয়ে আসবেন দিন সেরা দিলে কোন গ্রুপে নিয়ে আসবেন মুজাহিদ গ্রুপে নিয়ে একটা বেলুন আসা সে ওঠার জন্য কি প্রয়োজন একের পরিপূর্ণ নিশ্চিত থাকতে হবে আর একটা থাকলে এমন আপনি যদি এর মধ্যে কি আজ করেন যুক্তি দেখান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 যে তারা বলে যে আমরা কিতাবের কিছু অংশ বাংবো কিছু অংশ কি করবো না বাংলো না তারা হইলো কি সত্যিকা কানা বরং আমার পরি ত্যাগ করো টাকা দিয়েছিল তোমাদের কেউ যদি বন্দি হয়ে যায় তাকে পয়সা দেওয়া কি করবা তুমরা ছুটাই আন্দা শত্রুর হাতে তোমাদের মধ্য থেকে যদি বন্দি হয়ে যায় তাহলে কি করবা তারে সারায় আনন্দা শুকুল আতির বন্দিদেরকে সারায় আনা এটা একটা নাকামল না এই উন্মতির মধ্যে কামল এর মধ্যে কামল ছিল আর একটা কাজ দিচ্ছে নিজেরা পরস্পর একজন নিজেদেরকে নিজেদের দেশ থেকে তাড়ায় না দেওয়া আর বন্দি কি করা দুই কাজের দিচ্ছে তার একটা দিকেই পালন করতেছে ওই বন্দি যদি কালো হাতে হয়ে যায় তুফা আর বিবাহ ও তা পুরোনা বিবাহ কিছু ডারে মানবা কিছু দরকার না এখন যদি অস্বীকার করে ইসলামের একটা অপেক্ষ বিধান অস্বীকার করলো না। আর জেহাদ অর্থ কিছা বিনলে জেহাজ অর্থ কি কর শরীরের পরিবেশে যে কোনো কাজের জাহাজ কর তাহলে কাফের মোজাই দিয়ে দেব এটা কি আর এখন বর্তমানে এটা কি আইন হয়ে আছে মানে সরান বলে দেয় যে কোন সাধারণ মুভমেন্ট যে কোনো কিছু কি করে না অস্বীকার করে না সবটাকে মানে সাধারণ মুভমেন্ট কিন্তু আমল করে না জেহাদও করে না জেহাদ না করলে সে কি ইয়া নাই সিরাজে মুক্তা কোন নাই শুধু যেহেতু দিতে করে এই শুধু মানে না বন্ধা অলসতা এটা তার দুর্বলতা এইটা এর কারণে কাছের তা কি করা হয় না বলা হয় করা হয় না কিন্তু এদের মধ্যে সর্বোচ্চরা যাদেরকে আল্লাপার সাহায্য মানে করতেন এবং করবেন এবং এরা থাকবে ঘোষণা দিচ্ছেন তারা আর তাদের খাস একটা বিশেষ সিপত হলো তারা হইল কি মুখ কি শহীদ রে অস্বীকার করবে অস্বীকার থাকবে মুমেন থাকবে কশৃঙ্কালে অকল্পনা করা যায় সুতরাং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 বিপদ আসার কারণে রাস্তা ফেরে দিবে না বিপদ যত বড় ঠিক থাকবে আল্লাহ করবে আল্লাহ ঠিক রাখবো আর তুমি কি করো সাহায্য করো সাহায্য করবে ঠিক না থাকলে রাতে লাগেন থাকে যে এবারে আছি এবারে যতক্ষণ সুবিধা তোর আসি ওয়াইন আসো ফিটনা তুম আর যদি ফিটনা তার উপর আছে আর যে ফিটনা কারোর না আইটা জাননাতে আল্লাহ তারা কি করবেন না দিবে নই فتنة تركيه جانة يجب الله لنا أفا حتب الناس يسلق يقول لأمانناه أفا حتب الناس أن يطرقوا أن يقولوا أمانناه وهم لا يفتنوا فتنة الناس التي ترى جانة يجب الله أما حتبتهم أن تدخلوا الجنة و لما يأتكم مثل الذين خلوهم قبلكم مستتم البأس و الظراء و الظنزلوا حتى يقول الرسول الذين آمنوا معه متى نسر الله ألا إن نصر الله خريب الله نصر বিপদের প্রচন্ড তাই রসুল পর্যন্ত নিরশ্বের পর কা আল্লাহ সাহায্য করতে আমরা সুবিধা রাখছি সাহায্যের পরে না আগে বিপদের পরে আল্লাহরা কি করে বিপদের পরে আল্লাহর কাছে রব্বা রববানা সুর বিজয় দান করো এখানে কাজ কি যারা দিনী তালী জড়িত তাদেরকে দেয় নাই কাজ কি যখন নাকি বিপরীত শক্তিটা কি আছে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 যুদ্ধ করে জাহিনী ভাবে বাজিক ফিল্ডে তারা কি জয়ী হইছেন আরে ভারতবর্ষ দারুণ ভাব ঘুষিত হয়েছিল না এবং তারা যুদ্ধও করছে সেই কথা অনুযায়ী কিন্তু যুদ্ধ করে জাহিনী ভাবে তারা সফল হইছে আচ্ছা কাফের শত্রুর মুখোমুখি হয়ে যাওয়া হয়েছে এরপরে কেহ যদি পিঠ দেখা ইল্লা কৌশল পাল্টা ছাড়া অথবা দারুল দেওব এটার প্রতিষ্ঠা কিছুর উপর ভিত্তি করে দেয় কিছুর উপর ভিত্তি কিছুর উপর ভিত্তি করে দেয় থেকে তা না এই যে সাধারণ গতানুগতিক একটা শিক্ষা প্রতিষ্ঠান বানায় গেছিলেন তারা না গতানুগতিক কোন শিক্ষা প্রতিষ্ঠান বানা গেছিলেন না তারা একের শুরুতেই এই যে তাহারিকে দারু বৃন্দাবনদের মধ্যে আছে তারা শুধু শিক্ষা কি করছে রয়েছে কিন্তু কোরআনে কার কথাটা অনুমোদন করে বলেন যুদ্ধে মুখোমুখি হওয়ার পরে এই যুদ্ধের অবস্থান আমারটা কোন পর্যায়ে কি ছিল রসুন কি করছে কোন বিষয়টার তৎপরতাটা রসুন বেশি দেখাইছেন দিনটা প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠাটা ছিল যে ফিতালের জন্য চেষ্টাটা পাহাড়ে যেমন লুকায় আছে তারা তারা পাহাড়ের লুকাই তারা আক্রমণ ছিল এই ঢালটা নিয়ে আক্রমণকারী করেছিল কিন্তু আমরা এখন কি করছি ভিতরে থেকে আক্রমণটা বাদ দিছি আর ঢালটা কি করছি এটা কি ওনাদের আয়াতের সাথে মিলে না কারণ যুদ্ধ অস্ত্র দিয়া আর তুমি বিন্দু জিনিস তাহলে তোমার বিন্দু জিনিসটা রক্ষা পাবে এরপরে সাহাই কেন ওনারা ছিলেন না ছিলেন না তারা তাদের অর্জন করো তারপরে গিয়ে কি করো জেহাদো আচ্ছা এই বুঝোহাতে সাহাবি কালাম জেহাদের থেকে ফিরা রয়েছে কোন সাহাদি আসলে রসুল কে যদি আগে আর যখন থাকে তখন বিভিন্ন আসছে বাকি যখন পর্যায় আইন হয়ে যায় তখন কিয়া অন্য কোথাও যাওয়ার অবকাশ আসছে মালেক মুরারে রবি হেলালেদ নেয়া তিনজন আচ্ছা না যায় তারা কি অন্য ফরজা কদিরে ছিল না ছিল কি না মসজিদ ছিল না মসজিদ নবীর কাজগুলি জারিয়ে রাখা নেই তারা কিন্তু তাদের এই জারিয়ে রাখাটা যথেষ্ট মনে করা হয়েছে না তিরস্কার করা হয়েছে পূর্বের দিন দিকে তারা যতগুলি না কামন করেছিল সেগুলি না এই ফরস ডাক্তারও করার তিরস্কার করা হয়েছে এটা উল্লেখ করা হয়েছে এটা উল্লেখ করা হয়েছে যেই ফরজা মোকাদ্দ সেটাকে বিভিন্ন মাহমুদ হাসান দেবন্দি বলে গেছেন যে এই যে মিশনটা উনি ছিল সেই মিশন উদ্ধারের জন্য তিনি প্রতিষ্ঠা করে গেছেন এই কথাটা ঠিক না এই যে একটা শুধু শিক্ষা কার্যক্রম তৈরি করে এই কথাটা ঠিক ইতিহাস ঐতিহ্য অবদানের যেহেতু পারে না ইংরেজির সাথে বুঝবে তখন এখন কি করবে এই বুলেটের যেন তাদের কলমের কি হয় খুরদার লেখনি হয় তাদের বক্তৃতার ভাষণের কাজ চাষি বেশি হয় এই তারা এই পদ্ধতিটা গ্রহণ তার বক্তব্যের খা হইলো সারাংশ নিয়ে আল্লাহ তালা বুঝেন নাই কাজের মুখে আল্লাহ দিতেন কি করতে আল্লা তালা বলতে যে বুঝাই নিয়ে আসবো আর জেহাদের সহিহাদের সহিদা নিয়ে আসা তখন বিভিন্ন কিছু বিভিন্ন অর্থে করে অর্থ কোনো নবী হ্যাঁ জাহাজের বিরুদ্ধে পঞ্চায়েত সালমারি কিতাব লিখছি গুলামহদ কাদিয়ানি কি কয়ে গেছে জাহাদের বিরুদ্ধে কিতাব লিখছি পঞ্চাশ আসলে মনে করেন একটা রেখালা এক হাজার কপি চাপে কেহ দুই হাজার কপি চাপে পাঁচশো কপি চাপে ঠিক না কারণ সে বাজারে চাপাইছে সব নিয়ে নিছে তার নামে নিজে দশ হাজার কপি ছাপাইয়া ইংরেজের পয়সায় সেটা দিতে নিজের একটা কথা ঢুকাই দিতে নিজের পক্ষ থেকে ইংরেজদের পয়সায় কিছু পাতা লাগাইয়া লাগাই দিয়া ওই বুজুগুলো বাজারে দিতে এটা হইতে হইতে পারে এইভাবে বিরুদ্ধে বিষয়টা বিভিন্ন জিনিস দাম দেওয়া দিয়েছে কাজিয়ানি গ্যাখা কি গেতকা কাদিয়ানি গাছিয়ানি নবীর উম্মত না রসো রসদ এই জন্য কিছু মানুষের মানসিকতা হবে তো আরো দুনিয়া ধ্বংস আখেরা তো কি ধ্বংস সেই কিছু মানা আর কিছু না মানে মানতে হবে পুরা থাকে পুরা থাকে মানতে হবে আরে ঠিকানের পথটা বিপরীত না আল্লাহ নিজে পাবেন আমি আল্লাহ তারা রাজত্ব দিতেন তারা হেকমত দিতেন তাকে যে আলেন পছন্দ করেন সেই আল্লাহ পছন্দ পছন্দ নিয়ে আলম পাউনের দেখিম এর বিপরীত না আমি দিনের আলো আল্লাহ অর্জন ভুয়া নেই আমি মিশাপ ভোয়া নেই তারপরে খেতাল করবো সাহাবাই গ্রামের জিন্দিগি এটা পাওয়া যায় কোরআনের সজিলের ফজিলের ফজিলত তাদের জানা ছিল না ছিল না কিন্তু তাদের আমলের সুরক্ষা কি ছিল তাদের জানার ব্যবস্থা রাখি ছিল জানার পরে তারা এদের আমল করছে কিভাবে এখন আমরা বলি কি করে কি জানিনা কিন্তু নামাজের সব মাতা জানা আছে আমার কতগুলি একতলাপ আছে নামাজের ব্যাপারে হবে না হবে না হাতে দাইতে হবে না এই সমস্ত একতলাপ গুলি সবগুলি আমার জানা আছে তাই এখন আমি নামাজ পড়বো না থাকব। কিন্তু নামাজ তোমার এখনই কি করতে হবে করতে হবে জাহাজের বিষয়টা জাহাজ ভালো রয়ে গেছে এখন আমি কি বাহিরের কি করবো অন্য কোন ব্যবস্থা ইয়া করবো এরপরে আমি তারপরে কি করবে না আমার নষ্ট করবেনা দিয়ে বালম আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিবে এবং তাদেরকে কি করবেন আমার তাদের দিলের এসলা করে দিবেন দিলের এসলা কোন পথে যেহাদের পথে না অন্য পথে কুতিলু কুতিলু যারা নিহত হয়েছে নিহতের ভিত্তির হাজিরিহীন যারা তারা যেহাদের দুই তিন ভাগের দুই ভাগ পুজোর নগদ আর জ্যেষ্ঠ দেয়া গেছে মানে মানে কি এর ভিতরে ওই যেহাজে শুরু করছে আরেকটা দিলা কালুক আছে এর ওপর যারা আল্লাহ যুদ্ধ করছে তাদেরকে আল্লাহ তারা কি করে দিবেন দিলের নামাজ ইমান দার্জেন জন্য জেহাজ যেই ইমান দ্বারা নামাজ করা যায় যে সেই মানুষের দ্বারা কি করা যায় জেহাজ করা যদি নামাজের ব্যাপার অহা দিতে যে সুন্দর হবে এইখানে সাঁতার পানি না কি অফিস থেকে সাঁতার ঠিক কে না পানির মধ্যে খায়া দেয়া সাঁতার ঠিক দিই ঠিক যেহাজে পিছিয়ে দে এমন তুমি পারতো না বুঝতেছ না তাইলে তুমি এখানে কি করতে হবে পারতে হবে বুঝতে হবে কেদ হবে কেলেবন্দি হবে কেমন এটা দিন বিপদ হইলে দিনে সুবিধা হইলে দিনে থাকবো এটাতে বলছেন আমাদের অবস্থা এমন যে রাশিয়া যেমন আক্রমণ করছিল সেই সময় আমেরিকা মোটামুটি সমর্থনে ছিল এই জন্য আমাদের দেশের সরকার গুলো আমেরিকা মন্ত্রী যেহেতু এই জন্য সমর্থন করছে এই জন্য আমরা বিরোধী পক্ষে আর যখন আমেরিকা আক্রমণ করে দিচ্ছে তাহলে সুবিধার সময় নাই তাহলে নাকি সুবিধা দেবো না সুযোগ এরকম এখন দিনের সহিতা থাকি কাকে বলা হয় শিখা নয় কিন্তু কোরআন হাজি অনুযায়ী কাদের রাস্তা খ্রিস্টানদের রাস্তা আলোচনা তো অনেক দৈর্ঘ্য হয়ে গেল আল্লাহ তালা আমাদেরকে তিরাজি মুস্তাতিম তো বুঝার এবং তার উপর আমল করে তো নাম এই পথে আমি যেহেতু এই জন্য আমার যাওয়ার দরকার নাই যাইব সাধারণ মানুষগুলি আবু সিদ্ধা যায়নি আমরা এখন অনেক সিদ্ধি করে সিদ্ধি করব রথম পর্যন্ত বলতেছেন যে আমার মনে চায় যে বার বারে আল্লাহর পথে শহীদ হই আবার জীবিত হই আবার কি হয়ে শহীদ এটা কি আমাদের শূন্য কিনা রথনার ওয়ারে যদি আমরা হয়ে থাকি যে আমাদের বিরুদ্ধে শত্রুরা থাকবে সব রসুল শত্রুরা ছিল না অপরাধীরা ছিল কিনা শত্রু হবে নবল রসুল আলী বলেছিলাম এই আপনি আমার কথায় কেহ কোন কষ্ট পাবে না কাছের মশ্রে কেউ পছন্দ করবে আল্লাহর দিন আসছে কাফের মস্ত পছন্দ করেন লেখা নাল্লারে বন্ধ করেন লেখা কিন্তু আমরা দিনটারে এমন বানাইলেছি যে কাশের মানুষের কেউ জানা পছন্দ করে তাহলে রসুল ওইভাবে দিনটা পছন্দ করাইতে পারলো না তেরো বছর রসল তলেন কি করার জন্য রসল চলালো এখন চেষ্টা করার পরেও কি হয়নি দিনটা প্রতিষ্ঠিত হয়নি কয় মেহন করছে রত্ন দেখা করতেন না রসুলের সাথে আন্দোলন করছে সবাই মিন্দা করছেন আর সেই সময় মানুষগুলি আমাদের যুগের মানুষগুলি চেয়ে ভালোই কেমনি ভালোই ছিল কারণ মক্কার মধ্যে মক্কা বিজয়ের পরে মানুষগুলি মুসলমান হইছে না মুসলমানের বীজ দা যোগ্যতা রসুন যখন দাওয়াত দেয় তখন আসে না নাই আরে আসে না নাই বুঝছেন গাছটা কত বিষাল হয়েছে পরে যখন বিজ্ঞাকারে ছিল তখন ওই ভিতরে যোগ্যতা ছিল না হাসি দিতে এখন কি অত বড় গাছ হবে কেন আরে হবে কিনা হবে না সেই এত বিশাল সম্ভাবনাটা ফুটে নাই আপনি মুরগি দিয়া স্যারে দিবেন তাও দিলি কি বোমা এটা কি আটা দিতে এবার এটার উপর দিতে এবার তাই নাও দিলি কি বলি কেবো ঠিক কিন্তু আল্লাহ যখন নাকি ফাতে মক্কা হয়েছে সব সময় ফিরে গেছে যখন আল্লাহ বিজয় আসছে তখন কি ঢুকে নাই দলে ধরে ঢুকছে সারা কৃষি মুসলমান ইসলামের দিকে না বিজয়ী হয়েছে আর তারা নিজেরাই সেমান খেতে থাকা অবস্থায় কি চরিত্রবান ছিলেন না চরিত্রবান ছিলেন না সেই সময় রথ চরিত্র উঠে না যতক্ষণ সাথে তরবারি না থাকে তরবারি আর চরিত্র বিপরীত তরবারির দ্বারা নাই চরিত্রের দ্বারা যতক্ষণ তরবারি না হইছে তত চরিত্র ফুটে উঠছে বুঝলে এখন কাদিয়ানি মাসালা দেয়া দেখি এই কারণে পাকিস্তানে কাদিয়ানির নাতিরে নাস দিকেছিল এই তোরা মুসলমান দাবি করতে গোলাম করে দিয়েছে আমার দাদা কলমারি হাজ করেছে আমার দাদা আর কলমের বড় দেহারিহা দিয়েছে আর হেদাত বড় দেহাজের বড় দেহাজ পরিবর্তন কর চরিত্রে হিন জিনিসটারে সন্ত্রাসের জিনিসটারে কি করে এটা থেকে দূর করে রাজে তাদের রসে কি করছে বদাখলা কি করছে কোরআন বদাখলাগি আছে কি তরবারি ধরা আছে অস্ত্র আছে আর বলবে কিনা এই পদ্ধতিটা প্রতিষ্ঠিত হয়েছে দলে দলে মানুষের ভিতরে গেছে এখন আমরা এমন কোন পদ্ধতি আবিষ্কার করতে পারবো যে পদ্ধতি দিয়া আমরা মানুষদের সাথে তরবারি না করে অস্ত্র না ধৈর্য দলে দলে মানুষদের মন্দায় পৃথিবীর আর যদি কেউ বানাওয়া ফেলে হবে যদি বানায় ফেললো বানায় যদি ফেলে তাহলে আল্লাহর হুকুম পালন না করার কারণে আর কেউ যদি আল্লাহর একটা আবাদত না আর যদি বাচ্চক ফল না হয় তাহলে আল্লাহর কাছে কি পেয়ে যাবে মুক্তি পায় যাবে না আর বাস্তবে তারা পৃথিবীর মুসলমানদের বানাইলে কি যদি জাহাজ তারা মুসলমান বানায় তাহলে বিষয় না বাদ যেহাদ ছাড়া যদি সারাবিক দিন মুসলমান অন্য কোনো আপনার মতো বানাইলেছেন তাই নাকি জেহাদ ভর দু বানাইছেন না জেহাদ ভরসাদ সারাও চলে এইভাবে বানাইছেন কিভাবে বানাইছেন জেহাদ সারাও দিন আছে এইভাবে যখন একটা মানুষ মুসলমান হয়েছে মুসলমান তুমি যখন বুঝতে পারছো সারা অসল্ তুমি নিজের তোমার তো মানা নাই তুমি তারা লাভ হয়েছে যে হাত তারা যদি হয় তোমার মতো এই হবনের তারা তো কোনো লাভে নাই যে আপনার দিনের যে হাতটা বুঝে না পারে কাফর সন্ত্রাস পাইছি এটা কি বলে সন্ত্রাস এবং দলে দলে মানসামের ভিতরে আসবে কিছুর মাধ্যমে যাদের মাধ্যেই এই জন্য এই তাদের এই সময়ের মধ্যে সিরাতে মুস্তাফিন এটার উপর যারা আছে তাদের উপর ধরটা আসবে ঠিকই চাপ আসবে হবে সেই পরিমাণ অবস্থা সবার কতভাবে ব্যয় করতে পারি তিবির হকের অবস্থাও ব্যয় করতে পারি তিবি সবার অবস্থা ব্যয় করতে পারি এটা না আরেকটা মে জল দিয়ে আপনার একটা গেঞ্জি আছে একটা আপনি যদি রাজধানীতে নিয়ে বিক্রি করেন একশো টাকা প্রতি টাকা পাবেন আপনি বিক্রি করলে নবাব রাজধানীতে নিয়ে বিক্রি করলে টাকা পাবেন আপনি যদি এখানে দশগুন আর যদি আপনি রাজধানী চলে তাহলে সাতশো গুণ বেশি পান কয়সো গুন বেশি কিন্তু পয়সা পাবেন আপনি কয়দিন পরে একদিন পরে আর আপনি কোর্টে যদি নিজ দিয়েছেন তাহলে বিদেশে চালান করতে পারেন সরাসরি তাহলে পয়সা পাবেন আপনি এক সপ্তাহ পরে কিন্তু এক লাখ গুণ বেশি পাবেন কয় লাখ গুণ বা সাত লাখ গুণ বেশি পাবেন চাওয়ালে আপনি বিক্রি করবেন কোথায় বলেন দেখি আবার তািবিদাসিবিদ হকের উপরও থাকতে পারেন তাওয়া সবরের উপরও থাকতে পারেন আপনার জীবনের সময় আপনার জীবন আপনার মেধা আপনার যোগ্যতা আপনার সম্পদ আপনার গান কারণ তাই মিং কুমকা আমার উন্মতের একটা জমা এরকম উন্মত আরো আছে আরো দেখা তার আসবে আল্লা পাখের মহব্বত আসবে আল্লাহর পূর্ব অর্জন হবে দ্রুত আল্লাহ দিকে অগ্রস্ত হওয়া হবে আমার দুনিয়ার জীবনটা মানে বেশি দামি কাজে কি হইলো আল্লাহ তালা আমাদেরকে বুঝার